বন্দ গুরুপদ ভক্ত বিন্দমিত শ্রীচৈতন্য প্রভু বন্দে নি নন্দহ শ্রী নন্দনন্দন বন্দে রিক গোপীজনসমূক বৃন্দাব বঞ্চাশ কৃ পাং হিং পাংবন্দে পানব বৃন্দাশে বৈপি শক্তিপদে দেবী সমো নারায়মস্কৃত মনোর দেবীং সরস্বতী ব্যসী কৃষ্ণকথোপদেশ গৌরীব্রসনে গুভোক্তিযুক্ত ভক্তি প্রমদা জগর ধ্যা পিভবমীষ্টদুহম তেথম শিব বিঞ্চি শরণ্য ভীতাহম কলতদি বন্দে মহাপুষতে চর্তুস্তজ্জুপসিরা ধর্মীষ্টারচা যদুগা দর্য মৈত্যপ্সিম বধাব বন্দে মহাপুষতে চর ইৎপা পল্লব চন্দমি ছঠা বিসুজিত সুদর্শি পূর্ণাগর সারমূর্তি সারাধি কা শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্তনন্দ্বৈতর শিবস গৌরভক্তবিন্দ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্তনন্দ শিবাদ্বৈত গদা শিবসদি গৌরভক্তি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রাম হরে রাম রাম হরে হরে ভুজো কনকীতনৈকিত কমলাভরজ পালো বন্দে গতক করুণার হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রনারিতচিরা কুণা তীর্ণকল সমর্পজ্জ্বলশংসংসংস্তি শ্রেয় হি প্রটসুন্দরকদম্ব সন্দীবি সদা হৃদয় সফুত শিশন অনর্পিত চঙ্গি রাত করুণা অবতীর্ণ কলৌ সমিত উন্নত উজ্জ্বল রসন সভক্তি শ্যাম সভক্তি শ্রেয় হরি কন্দরে সফুত ব শ্রী সচি নন্দন শিলভক্তি সিদ্ধান্ত যে সম্বন্ধ জ্ঞানের পরিপুষ্টি না হলে পরে অবিধেও শুরু হয় না সম্বন্ধ জ্ঞানতে সুপ্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত অভিধেয় অর্থাৎ বাস্তব ভক্তি শুরু হয় না অভিধেয়টাকে বাস্তব ভক্তি বলা হয় সম্বন্ধ হচ্ছে একটা ব্যাপক ব্যাপার সামান্য ব্যাপার নয় সম্বন্ধ জ্ঞান থেকেই সমস্ত কিছু স্ফূর্তিপ্রাপ্ত হয় জগদানন্দ পণ্ডিত মহাশয়কে যখন বৃন্দাবনে যাওয়ার অনুমতি দিয়েছিলেন গৌরহরি তখন অনুমতি দেওয়ার আগে তাকে কাছে বসিয়ে পুনঃপুনঃ বলেছিলেন সনাতন এই যে জগদানন্দ পণ্ডিতকে বলেছিলেন জগদানন্দ তুই বৃন্দাবনে যাচ্ছ সনাতনের সঙ্গ এক মুহূর্ত ছাড়বে না সনাতনের সঙ্গ তুমি এক মুহূর্ত ছাড়বে না মথুরাজ যারা আছেন অর্থাৎ বৃন্দাবন ধামে তাদেরকে অন্তঃকরণ দিয়ে দণ্ডবোধ করবে সর্বান্তকরণে কিন্তু তাদের সঙ্গে বেশি মিশও না কারণ তাদের আচার আচরণ তুমি নিতে পারবে না তোমার দোষ দর্শন হয়ে যাবে তা আচার তুমিই লইতে নাড়িবা तावर आचार तुम्हें लईते नारीवा तर आचार आचरण तुम्हें बुझे पर तरह जे तीव्र भगवान प्रति भलसा तर ता तारा बाह्यदृष्टीते वेदधर्म लोकधर्म तरा भेजे दे। देखा जाए जर मत तो करा तक असुविधे आ सनों संग एक मुहूर्त छड़ा सनात संगे ही तुम्हें द्वदश वन भ्रमण करो দ্বাদশবন্থমি সনাতনের সঙ্গে ভ্রমণ করবে এগুলোর মাধ্যমে শ্রী চৈতন্য মহাপ্রভু কী বলতে চেয়েছেন কেউ উপলব্ধি করতে পারলেন না শ্রী সৈতন্য শ্রী চৈতন্য মহাপ্রভু এই সমস্ত উপদেশ সনাতন গোস্বামীর প্রতি যে আমাদের যে দৃঢ় আস্থা দরকার তিনি যে সম্বন্ধ জ্ঞানের আচার্য এই কথা শ্রী জগদানন্দ পণ্ডিতকে বুঝিয়ে দিলেন জগদানন্দ পণ্ডিতকে উপদেশের মাধ্যমে আমাদের জগৎবাসীকে উপদেশ দিলে জগতবাসীকে যে শ্রী সনাতন হল সম্বন্ধ জ্ঞানের আচার্য তাই জন্য তার সঙ্গ ছাড়বেন সম্বন্ধ জ্ঞানের আচার্যের সম্বন্ধ ছাড়ার সঙ্গে সঙ্গে তার সমস্ত জীবন অন্ধকারেতে ডুবে যায় কিছু থাকে না বাস্তবিক কথা হলো দীক্ষা নেওয়ার পর জীবের সম্বন্ধ জ্ঞান যদি না পুষ্টি হয় তাহলে তার কোনো অবিধি অর্থাৎ বাস্তবিক ভগবানের সেবা করব এরকম ধরনের কোনো ইচ্ছা দেখা দেবে না এসব জড়ো উদাহরণ দিয়েও আমরা বুঝিয়েছি জগতের বিভিন্ন সম্বন্ধ পিতা মাতা স্ত্রী স্বামী সমস্ত সম্বন্ধ ছাড়া এই জগতের যত আছে সম্বন্ধ ছাড়া জগতের লোক চলছে না প্রত্যেকেরই ক্রিয়া কর্ম যা কিছু আছে সম্বন্ধ জ্ঞানের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে সমস্ত জগৎ সম্বন্ধ জ্ঞানের দ্বারাই চলছে এগুলো জড় সম্বন্ধ কিন্তু অপ্রাকৃতিক জগতে সম্বন্ধ আলাদা শ্রী চৈতন্য মহাপ্রভু কী দিতে এসছিলেন এই জগতের যত লোক আছেন যারা বুদ্ধিমান বলে মনে করেন তারা কিসের পেছনে দৌড়াচ্ছেন শাস্ত্র বলছেন প্রত্যেকে অর্থের পেছনে দৌড়াচ্ছেন পরমার্থের পেছনে কেউ দৌড়াচ্ছেন না সত্যিকারের যদি নিরপেক্ষ হয়ে বিচার করা যায় তাহলে দেখা যাবে অর্থের পেছনে লোক দৌড়াচ্ছেন পরমার্থের পেছনে কেউ দৌড়াচ্ছেন না জগৎবাসীকে যদি বলা হয় যে তোমাদের যে মানুষ্য জগতের ইতিহাস আছে তোমাদের যে মানুষ সমাজ তোমরা যে মানুষ বলে নিজেকে মনে করো আর তোমাদের যে যেই যে মানুষ সমাজ এই সমগ্র মানুষ সমাজের মনুষ্য সমাজের ইতিহাসে কোনোদিন কি তোমরা স্বপ্নে কিছু ভাবতে পেরেছ যে তোমাদের যে পাওনা দেনা পাওনা যে যে আকাঙ্ক্ষাগুলো তোমরা করে থাকো যে লাভগুলো তোমরা লাভবান হব বলে দৌড়াও তার বাইরে শ্রী চৈতন্য মহাপুর যে দানটা দিতে তার মানে কি তুমি বুঝেছিলে কে বুঝতে পারে। সমগ্র মানুষ ইতিহাসে পুরা মানুষ জাতির ইতিহাসে কোনোদিন কেউ স্বপ্নেও ভাবতে পারেনি যে এরকম একটা দান মানুষ সমাজের ইতিহাসে মানুষের কপালেতে নেমে আসতে পারে তারা কোনোদিন স্বপ্নেও ভাবতে পারেননি এরকম একটা জিনিস মানুষ সমাজে যেটা চাইতেই জানে না মানুষ কি চাইতে জানে মানুষ কি চাইতে জানে মানুষ যেগুলো নিয়ে লোভলাবসা করে সেই সব বস্তু চাইতে জানে যেগুলো দিয়ে তারা জানে এগুলো দিয়ে আমার এটা লাভবান হবে আমি সেদিন যে বলেছিলাম যে গুরুবৈষ্ণবের সম্বন্ধে বলা আছে তাষ আর পদরেণু মোর পঞ্চগ্রাস তা সবার প্রদরেনমর পাঞ্চ গাছ কথাটার মানেকে বুঝলেন বৈষ্ণবের চরণের ধুলো সেটা তা সৌন্দর্য দর্শন করা চোখে সেই চরণের মহিমা শ্রবণ করা সেই চরণ ধুলি মাথায় নেওয়া সেই চরঞ্জুলি পান সেই চরঞ্জল পান করা আর সমস্ত কিছু এর পেছনে চক্ষুকর্ণ নাসিকা জিউহা ত্বক বৈষ্ণবের তদ্ভিত্ত গাত্র স্পর্শে অঙ্গসঙ্গমম ইত্যাদি কথা বলা হয়েছে অর্থাৎ সেই চরণ স্পর্শ করলে পরে সেটাও ধুলি সেবা হয়ে গেল আমার যে শব্দ শব্দস্পর্শ রূপরস গন্ধ এগুলোর পেছনেই জগতের লোক সমস্ত জগতের লোক যত দৌড়াচ্ছে যা কিছু করছে যা কিছু চেষ্টা করছে সমস্ত কিছুর পেছনে দেখা যাবে তাদের শব্দ রূপ রূপরস গন্ধ এগুলোরই লোভেতে তারা শব্দ দৌড়াচ্ছে রূপ রূপরস গন্ধ এই লোভেতেই তারা দৌড়াচ্ছে এটি তাদেরকে নাচাচ্ছে এছাড়া তাদের কোন কিছু যদি ভজনে কেউ সুপ্রতিষ্ঠিত হয় সেক্ষেত্রে সে অপরাকিত রস পাবে অপ্রাকৃত গন্ধ পাবে শব্দস্পর্শ রূপরস গন্ধ এগুলো সমস্ত অপ্রাকৃত আছে আবার প্রাকৃত আছে কিন্তু প্রাকৃতগুলো নিয়ে লোকে ব্যস্ত হয়ে রয়েছে অপ্রাকৃত সন্ধান পাচ্ছে না সেই জন্য যে শ্লোকের রূপগোস্বাই বা যেভাবে বন্দনা করা করেছেন তাকে এটা চিরকাল ভক্তি সমাজে জাগরুক থাকবে অনপিত চরিং চিরাত করুণাবতীর্ণ কলৌ সমর্প উন্নত উজ্জ্বল রসং হরিহি পুরট সুন্দর সন্দীপিত সদা হৃদয় কন্দেশ পুরুষ বসে শচিনন্দন সেই সচিনন্দন আমার হৃদয়ের গুহাতে উদিত হোক সুবর্ণ বর্ণ হেমাঙ্গ চন্দনাঙ্গদি আজান লম্বিত বাহু কনকাবদাতৌ সংকীর্তনৈক দ্বিবচন বলা আছে অর্থাৎ নিত্যানন্দ এবং বলরাম নিত্যানন্দ বলরাম এবং গৌরহরি দুজনকে বলা আছে ওই জন্য সংকীর্তনৈক পিতরও বলা আছে পিতরও যে দ্বিবচন অর্থাৎ নিত্যানন্দ এবং গৌরহরি দুজনকেই বলা আছে সেই অপ্রাকৃত যে দানটা তিনি দিতে সেই দানটা কি দান সেটা সম্বন্ধে আমাদের লোভ হওয়ার কোনো প্রশ্নই আসছে না কেন আমরা সম্বন্ধে জ্ঞান সম্বন্ধ জ্ঞানে প্রতিষ্ঠিত হইনি সেই জন্য সেই বস্তুটা সম্বন্ধে লোভ হচ্ছে না অথচ শাস্ত্র বলছেন যদি তুমি কৃষ্ণ ভক্তি পরিপ্লুত কোনো একজন পুরুষকে দর্শন পাও তাহলে তাকে কোনোদিন ছেড়ে দিও না তাহলে তোমার মতো মূর্খ আর জগতে নাই তুমি হচ্ছে সর্বশ্রেষ্ঠ মূর্খ শাস্ত্র বলছেন কৃষ্ণ ভক্তিরস ভাবিতা মদি মতি ক্রিয়াতাম যদি কুতো বিলাভাতে কৃষ্ণ ভক্ত কৃষ্ণ ভক্তি কৃষ্ণ ভক্ত এটা যে কত বড় জিনিস এটা রায় রামানন্দের সঙ্গে মহাপ্রভু আলোচনা প্রসঙ্গে বলেছিলেন বলেছেন এই জগতের মধ্যে সবচেয়ে বড় প্রতিষ্ঠা কী যে প্রধানমন্ত্রী হব রাষ্ট্রপতি হব না পৃথিবী সমগ্র পৃথিবীর চক্রবর্তী রাজা হব কোনটা হব কোনটা সেখানে রায় রায়মহাশয় মহাপ্রভুর প্রেরণাতে উত্তর দিয়েছিলেন যে যদি বাস্তব বৈষ্ণব বলে যদি জগতে কারোর খ্যাতি হয় ইনি বাস্তব বৈষ্ণব ইনি সত্যি সত্যি বৈষ্ণব যার হৃদয়েতে ভগবান বসে রয়েছেন যার কাছে গেলে যাহারও নিকটে গেলে পাপ দূরে যায় এই সব কথাগুলো কীর্তনে বলা থাকলেও যেহেতু সংকীর্তনের মেধা বৃদ্ধি হচ্ছে না সংকীর্তন মেধা বৃদ্ধি হচ্ছে না ওই জন্য গৃহমেধা বৃদ্ধি পাচ্ছে আমি যেখানেই থাকি মনে হচ্ছে আমি ত্যাক্ত আশ্রমে রয়েছি কিন্তু সত্যি সত্যি যদি নিরপেক্ষ বুকে হাত দিয়ে বলি তাহলে দেখা যাবে আমি কিন্তু ত্যাক্ত আশ্রমে থেকেও আমার গৃহ মেধা বৃদ্ধি পাচ্ছে ওই জন্য গৃহস্থ ব্যক্তিতে বলে গৃহমেধা আপনি গৃহমেধি কেন গৃহমেধি বলা হয় কেন তার গৃহের ক্রিয়াকর্ম সম্বন্ধে নিপুন আর গৃহ মানুষ দেহ গেহ ইত্যাদি কথাগুলো বিশ্লেষণ করলে বোঝা যাবে যে গৃহমেধা কাকে বলে সেটা সরস্বতীটাকু জানাচ্ছেন যদি আমি ত্যাক্তশ্রমী বলে করি যদি আমার মধ্যে গৃহ গৃহমেধা থাকে অর্থাৎ কী বস্তুটা আমি প্রলোভনের বস্তু জোগাড় করবো যশিত যশিত মানে কামিনী কাঞ্চন জোশিত সংগ্রহ করার জন্য ব্যস্ত রয়েছি বিভিন্ন প্রলোভনে ব্যস্ত রয়েছি প্রতিষ্ঠা যথিত এগুলো থাকাকালীন অবস্থায় সে সাধুরবেশে থাকলেও তাকে বলা হচ্ছে সে হচ্ছে গৃহমেধা বৃদ্ধি পাচ্ছে তা সংকীর্তন মেধা বৃদ্ধি পাচ্ছেন সংকীর্তন মেধা যদি বৃদ্ধি পায় তাতে সে তখন তার অবস্থা কেমন হবে সে সংকীর্তন না করে থাকতে পারবে পুরো মঠেতে এত লোক থাকবে সংকীর্তনের একটা লোক থাকবে জগন্নাথের সেবা ছানার রসা দিয়ে হয় না এই কথাটা বুঝিয়ে বুঝিয়ে কিছুতেই পারা গেল না জগন্নাথের সেবাটা ছানার রসা দিয়ে হবে না এটা কলিকা কলিকালে একমাত্র সংকীর্তনের দ্বারাই ভগবানের সর্বাঙ্গীন সেবা হয় কিন্তু কোনো ব্যক্তির মাথায় এটা ঢুকছে না সংকীর্তনের সময় কোনো কোনো ব্যক্তি উপস্থিত থাকবেন না কোন রকম ভগবানের কীর্তনে কি যে দিয়ে যে তৃপ্তিবিধানের যে প্রচেষ্টা একমাত্র এই সংকীর্তনের দ্বারা সম্ভব হয় কিন্তু এই সংকীর্তনের সময় কেউ উপস্থিত থাকবেন না সংকীর্তন না কোনো মতে দায় সারা একটু হলো কোটি জন্মে তারা পাবেন না বন্ধু জগন্নাথকে সন্তুষ্ট না পারবেন সংকীর্তনের দ্বারা তারা যত বাহাদুরই দেখাবেন কোনো কিছু সুবিধা হবে কিছু লাভ সেই জন্য সেখানে বলছেন শাস্ত্র চৈতন্য চরিতামিত আদি বিভিন্ন জায়গায় এগুলো সব অশেষ করুণা কিন্তু করুণা কেউ নিতে চাইছে না বলছেন সেখানে যে কৃষ্ণ ভক্তিরস ভাবিতা মতি ক্রিয়তাম যদি কুতো অপিলভাতে তত্র লোল্যমপিম মূল্য মেকলম সুকৃতির জন্মকোটি সুকৃতই নলভ্যতে জন্ম কোটি কোটি জন্মের কি কথাটা অনুভব করতে পাচ্ছেন না একটা কথা কানে শোনা और एक अनुभव करा दुटोर मध्य पार्थक्य आज जे समस्त साधक हृदय दिए कथा श्रवन करबें एवं से गोके जीवने गहन करबें तर विशाल भक्ति चले आसब ये अवश्य क्या स्वास्थ्य कथा मिथ्य है ना श्रवन कीर्तने अनीहाकाश जदि करें आज जो श्रवन कीर्तन हमें लोक देखान क्योंकि गुरु वैष्णव सन्तुष्टि विधान हो আমাদের শেষ উদাহরণ আমরা দেখেছি যে ছিল কৃষ্ণদাস বাবাজি মহারাজের সংকীর্তন সেই সংকীর্তনেতে ভগবান সর্বাঙ্গীনভাবে সন্তুষ্ট হতেন শেষ জীবনেতে ছিল ভক্তি প্রমোদ পরিগামী মহারাজ বিষ্ণায় শুয়ে শুয়ে কীর্তন করতেন কাপা কাপা গলায় কীর্তন বেরোত না সেই কীর্তন শুনে গৌর নিতায় করতেন পরম পূজা শ্রীধর গশ্বী মহারাজ শেষ সময় চলে যাওয়ার আগে বিষ্ণায় বসে বসে যে শুয়ে শুয়ে যে কীর্তনগুলো করতেন সেগুলো যদি কোন সচেতন মানুষ যদি একটু শ্রবণ করে চেতনা যাদের নাশ হয়ে গেছে তাদের কথা আসছে না চেতনা নাশ হয়ে গেলে মানুষের মানুষ সত্যিই চলে গেল চেতনা যাদের জাগরুক হচ্ছে উত্তর উত্তর বৃদ্ধি পাচ্ছে সেটা হচ্ছে ভালো লক্ষণ সেই চেতনাবান ব্যক্তি যদি শিল সিধরক স্বী মহারাজের ওই খালি নিতাইগড়কে ডাকছেন কীর্তন করছেন ওগুলো যদি শোনে তাহলে সেখানেই তার হয়ে যাবে সেখানেই তার অবস্থা হয়ে যাবে বুঝলে কি শুনছি এটা কী এটা একজন কীর্তন হচ্ছে না কি হচ্ছে আশ্চর্য ব্যবহার নিতাহ গৌর বল বলে যখন ডাকছেন শেষ সময় চলে যাওয়ার আগে মনে হচ্ছে তিনি সমুদ্রের মধ্যে ডুবে যাচ্ছেন আর মরেই যাচ্ছেন আচিৎকার চিৎকার করে কাতরভাবে নিতায় গৌরকে ডাকছেন এরকম আত্মনার আমি কোনোদিন আমার জন্মে আমি শুনিনি নিতাইগরকে ডাকছেন সেই মনে দম আটকে যাচ্ছে তার নিতায় গৌর হরিবোল নিতায় গৌর হরিবোল ডাকছেন এগুলোর দ্বারা সেই সব মহাজনরা আমাদেরকে দেখিয়ে গেছেন যে রকম আত্মীর সঙ্গে সেই সংকীর্তন করতে হয় যে সংকীর্তন করলে পরে ভগবানের সুখবিধান হয় সেই সংকীর্তনের কথাই চৈতন্য মহাপ্রভু বলেছেন ছিল সরস্বতী ঠাকুর জানাচ্ছেন চৈতন্য মহাপ্রভু জানিয়েছেন তোমরা যে বস্তুর কীর্তন করছো পরবস্তু সেই ভগবানের সঙ্গে তোমাদের কি সম্বন্ধ তার রূপ গুণ লীলা পরিকর বৈশিষ্ট্য সম্বন্ধে একটা ক্লিয়ার কনসেপশান পরিষ্কার ধারণা তোমাদের হৃদয়ে যদি না আছে তাহলে তোমাদের সংকীর্তন হবেন মহাপ্রভু সম্পূর্ণ এ পরিষ্কার ধারণা নিয়ে কীর্তনের কথা বলেছেন অজ্ঞ ব্যক্তি যে কীর্তন করে সেটা কীর্তন আভাস হয় কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভু যে কীর্তন সংকীর্তন বিরাজ করতেন সেটা সংকীর্তনের আভাস ছিল না চাকচার সংকীর্তন ছিল সেইজন্য জন্য নিত্যানন্দকে বলেছিলেন তুমি বারবার এখানে এসো না পুরুষোত্তমে তুমি তোমার সংকীর্তনে আমার সংকীর্তনে নিত্যানন্দ প্রবু সংকীর্তনে মহাপ্রভু সর্বদা উপস্থিত থাকেন রাঘবের গৃহেতে তিনি উপস্থিত থাকেন শচিমায়ের রন্ধনে তিনি থাকেন এগুলো তার বিভিন্ন জায়গায় বলা আছে সাক্ষাৎ উপস্থিত থাকেন ভগবান এগুলো কেউ বিশ্বাস করে না বলে কি করে হয় বদ্ধজীবের কোনোদিনই এসব কথা বিশ্বাস হতে চায় না এই জন্য বলছেন যে যদি তোমার জীবনে দিন এরকম সৌভাগ্য ঘটে যে কৃষ্ণ ভক্তি ভক্তিরস ভাবিতামতি প্রিয়তাম যদি কুতো অপিলব্ধতে যদি কৃষ্ণ ভক্তি ভক্তিরসে কৃষ্ণ ভক্তি রসে একেবারে মজগুল হয়ে রয়েছেন কৃষ্ণ ভক্তি ভক্তিরসে তিনি পরিপ্রুত হয়ে রয়েছেন এরকম যদি কোনো সাধু তোমার সন্মুখে উপস্থিত হয় বা এরকম তোমার যদি সৌভাগ্য হয় সাধুর কথাটার অনেক ব্যাখ্যা আছে কেউ সাধু বলতে মনে করে যেন লাল কাপড় পড়া সন্ন্যাসী এরাই ব্যবসা তা নয় গৃহস্থ ব্যক্তি শিলভক্তিম ঠাকুর বলেছেন যে গৃহস্থ ব্যক্তি গৃহস্থ ব্যক্তি গৃহেতে থাকাকালীন অবস্থায় গৃহস্থ ব্যক্তি গৃহতে থাকাকালীন অবস্থায় তুমি দেখছ গৃহস্থ তার স্ত্রী আছে পুত্র আছে সব আছে তাতে কি যায় আসে তার ভক্তিযোগটাই বড় কথা আসলে ভক্তিময় ঠাকুর এগুলো পুনঃপুন বলেছেন আমাদের অভিমানটাকে খন্ডন করা জন্য পুনঃপুনঃ এই কথা বলেছেন যে ত্যাগ্ত আশ্রমী বা গৃহস্থ এর উপর নির্ভর করে না এর ওপর নির্ভর করে না ভক্তি যার বেশি যার হৃদয়তে ভক্তি পরিস্ফুট হয়েছে তিনিই বড় বেশের ওপর নির্ভর করে না বেশের বাহ্য মর্যাদা আছে সত্য কিন্তু বাস্তবিক পক্ষে ভক্তিম ঠাকুর পুনঃ লিখেছেন বিভিন্ন জায়গায় সেখানে বলছেন যে যতক্ষণ পর্যন্ত ভক্তিযোগ না প্রকাশিত হয় বাইরের বেশেতে কিছু যায় আসে না অনেক সময় দেখা যায় কোনো স্ত্রী মায়ের ভেতরে বিশাল ভক্তিযোগ এসেছে সেক্ষেত্রে ভক্তিম ঠাকুর বলছেন ভক্তিটা যার ভক্তি বড় সে সবচেয়ে বড় যার ভক্তি চাই প্রাধান্য পেয়েছে যার হৃদয়ে সে ভক্তি পরিপ্লুত হয়েছে যেই ভজে সেই ভর যেই ভজে সেই বড় অভক্তহীনসা কৃষ্ণ ভজনে নাহি জাতি কুল আদি বিচার জাতি কুল আদি বিচার এগুলো কোনোটাই বিচার আসে না কৃষ্ণ ভজন একটা এমন একটা অদ্ভুত বিষয় যেখানে ডোমের ছেলে যদি তার ভেতরে ভক্তি চলে আসে তাহলে সে ব্রাহ্মণ বলে দাবি করছে তার থেকে অনেক বেশি বড় হবে এই কথাগুলো লোকে বোঝে না সেখানে বলছেন বিপ্রাদ ভাগবতে বলছেন সপ্তম স্কন্ধে বিপ্রাত বিপ্রাদ দ্বিষর গণজাদ অরবিন্দ নাভ পাদারবিন্দ বমুখাত বিমুখাত সপচম্বরিষ্ঠাম স্বপাচ মানে যে কুকুর রান্না করে খেত এত নিচু জাতি কল্পনাই কর তোমার যার কাছে ছায়া মারালে তোমাকে চান করতে হবে তাকে বলছেন সেই ব্যক্তি ব্রাহ্মণ বলে যে পৈতে নিয়ে দাবি করছে তার থেকে অনেক শ্রেষ্ঠ হয়ে যাবে যদি সে হরিভজন করে যদি সে তাকে তার উপর ভগবান সন্তুষ্ট হন ভক্তিম ঠাকুর কীর্তনে এসব কথাগুলো বলেছেন সপছ গৃহেতে মাঙ্গিয়া, খাইব পিব সরস্বতী জল কিন্তু এগুলো নকল করার বিষয় না ভক্তিম ঠাকুর কোন অবস্থায় এ কথাটা বলেছেন জগন্নাথ দাস বাবাজি মহারাজ একবার সেই সূর্যকুণ্ডতে ভজন করতেন সেখানে নিত্য সেখানে আমারও থাকা সৌভাগ্য হয়েছিল দীর্ঘদিন সেখানে সেই জগন্নাথ দাস বাবাজি মহারাজ একদিন একটি ব্যক্তির বাড়িতে গিয়ে তিনি মাদুগুলি চাইছেন তিনি হচ্ছেন ভাঙি রাস্তা ঝাঁট দেয় নর্দমা পরিষ্কার করে ভাঙি জাতি বৃন্দাবনে জাতপাতের অত্যন্ত বিশাল গুরুত্ব এ আভির এ হচ্ছে গুজর এ হচ্ছে ভাঙ্গি এমন এমন ভক্ত দেখেছি সূর্যকণ্ণ মন্দিরে বসে কতজন লোক শুনলো এটা বড়ো কথা নয় আমার কাছে বড়ো কথা নয় যে কত হাজার লোক উপস্থিত আছে আমি লোক প্রতিষ্ঠার জন্য হরিকতা আলোচনা করি না পয়সা প্রাপ্তির জন্য নয় কিন্তু প্রশ্ন হল ভগবানকে সন্তুষ্টির জন্য যদি সেখানে দু চারজন লোকও থাকে তাতেও আমার কিছু যায় আসে না কিন্তু দু জন যেন সিনসিয়ার হয় যদি একজনও সিনসিয়ার ভক্ত না থাকে অর্থাৎ বাস্তবিক শোভনের কোনো ব্যক্তি নেই সেক্ষেত্রে স্ফূর্তিপ্রাপ্ত হয় না কথা। সেখানে দেখা গেছে যে অত্যন্ত নিচু জাতি সে ভাঙি জাতি তার হরিকতা শোনা দিচ্ছে সে গেটের বাইরে থেকে শুনবে গেটের ভেতরে ঢুকতে পারবে না তার ভেতরে ঢোকার অধিকার নেই ঢুকলেই মারবে ব্রজবাসীরা মারবে থাকে এমন এক ব্যক্তি ছিল সে ভাঙি নয় উদয় সিং বলে তার ভক্তি দেখলে তোমরা পাগল হয়ে যাবে যে একটা একটা লোকের এরকম ভক্তি থাকতে পারে তোমাদের বিশ্বাস হবে না তাকে যতক্ষণ না দেখবে সে পাগল হইয়ে তো। কিন্তু ভগবানের মন্দিরে যে না বারান্দায় বসে শুনত ভগবানের অনেক সেবা করত সেলাই ফেলাই সুন্দর জানে ভগবানের বেশ সেলাই করে দ অনেক কিছু করতো কিন্তু তার অধিকার ছিল না সে বাবলার কাঁদত যে আমাকে যদি কোন মহাজন হরি নাম দেয় দীক্ষা দেয় আমি ভজন করব। কিন্তু তাকে কেউ দিত না আর আমি তো আমার কাছে আমার কাছে খান্নাগারি করতো আমি তো আচার্যের কাজ করব না সে বছর বছর কেঁদে মরলো আমি কোনো আমার পক্ষে সম্ভব না ছুটতো আমি কোথায় কোথায় আছি গোবর্ধনে ভজন করছি কোন জায়গায় লুকি ওখানে যেত তার ভক্তি ভক্তিদের অভাক তার স্ত্রী সে কাজেই দেখতাম ভক্তি হচ্ছে আলাদা জিনিস ভক্তিটা এটা কোন বিশাল ব্যাপার আমাদের ছিল সচ্ছিদানন্দ ভক্তিবীন ঠাকুরের যে পূর্বাশ্রমে যে গৃহিণী ছিলেন তার নাম ভগবতী মা ভগবতী মায়ের যদি ভক্তি কেউ দেখত তাহলে অবাক হয়ে যেত ভগবতী মায়ের ভক্তি দেখলে ভগবতী মায়ের চরণের ধুলি না নিয়ে তুমি পারবে না কাজেই সেখানে বড় বড় সন্ন্যাসী বড়ো বড়ো সবাই ভগবতী মায়ের দণ্ডবোধ করবার জন্য তার কাছে যেতেন তিনি চলে গেলে তিনি তো পায়ে হাত দিতে দেবেন না সেখানে চলে গেলে তার চরণের ধুলি সেখানে মাথায় নিতেন আজকে যে যোগপীঠ মন্দিরে যে রাধা মাধব বিগ্রহ দেখো তোমরা গেলে যোগপীঠ মন্দিরে ঢুকে বাঁ দিকে যে রাধা মাধব বিগ্রহ দেখো এটা ভগবতী মায়ের জন্যই রয়েছেন তিনি এক ব্রাহ্মণ বিশুদ্ধ ব্রাহ্মণ সে তীর্থযাত্রা করতে যাবেন বলে তখন যোগপীঠ মন্দির সবে হয়েছে সেই সময়তে সেই ব্রাহ্মণ তীর্থযাত্রা করতে যাবেন বলে সেই বিগ্রহকে যোগপীঠ মন্দিরে এসে কান্নাকাটি করে বলে আমার বিগ্রহকে যদি রাখেন আমি একটু তীর্থযাত্রা করব জীবনে শেষ হয়ে গেল আমি এসে আবার নিয়ে নেবো আমার বিগ্রহকে তিনি এসে সেই বিগ্রহকে হয়ে রেখে গেছিলেন সরস্বতী ঠাকুর ভগবতী মা সেই বিগ্রহকে অত্যন্ত আদর করে রেখেছিল ভগবতী মা এত ভালোবাসতেন সেই রাধা মাধবকে কল্পনা করা যায় মানে তিনি পাগলের মতো ভালোবাসতেন শেষে যখন ব্রাহ্মণ তীর্থযাত্রা করে চলে এলো এসে যখন যোগপিঠে এসে বলছেন আমার বিগ্রহকে দিন তখন সেই বিগ্রহ তো দেবেদের কথা ভগবতী মা কেদে মা মানে মরে যাবে সেই রাধা মাধবকে যদি দিয়ে দেয় তা ভগবতী মাকে বাঁচানো যাবে সেই সময় ব্রাহ্মণের কাছে কাতর ভয়ে প্রার্থনা করা হল আপনার সেবিত বিগ্রহ তো এখানে অত্যন্ত আনন্দের সঙ্গে আছে যত্নের সঙ্গে আছে দরকার হলো আপনিও এখানে থাকুন এতে প্রসাদ পান আমাদের এই ভাগবতী মা এই বিগ্রহ দিতে দেবেন না একে বলে ভালোবাসা ভগবতী মেয়েই আদেশ করেছিলেন প্রভুপাতকে অন্যান্য পঞ্চদত্তা আদেশ করেছিলেনই যে বাবা এই জগতের সব লোক যেন ভক্তি পায় সবার কাছে গৌরাঙ্গের করুণার কথা বলো কাজে গৌরী মতের প্রতিনিধি হিসাবে আমাদের সবার একটা দায়িত্ব রয়েছে আমরা কীর্তনিয়া হব অবশ্যই সংকীর্তন যজ্ঞের দ্বারাই আমরা আগেও বলা আছে শিবা সাঙ্গানে শ্রী চৈতন্য মহাপ্রভু যে সংকীর্তন যজ্ঞাগ্নি প্রজ্বলিত করেছেন সেই যজ্ঞের অগ্নিতে সংকীর্তন যজ্ঞের অগ্নিতেই যদি আমরা নিজেদেরকে আত্মাহুতি দিতে না পারি আত্ম আহতি দিতে না পারি তাহলে আমাদের গৌরী মঠের লোক বলে পরিচয় দেওয়ার কোনো অধিকার নেই গৌরী লোক বলে আমরা পরিচয় দিতে পারবো না উই ক্যানট আইডেন্টিফাই আওয়ার অ্যাজ উই আইডেন্টিফাই অ্যাজ ইফ উই ইনক্রিজ হ্যাঁ ইন্টারেস্ট ইন সংকীর্তন ফুল ইন্টারেস্ট ইন সংকীর্তন অল দ্য টাইম Not that evening time we do Sankirtan for one hour, that's all. And whole day we can take rest, not that. Whole life, whole life, even after living your body, if you get that transcendental body in transcendental realm, there also you have to continue to your Sankirtan. That is the main motto of your bhajan, vital. But nobody in Gauriya can understand at present. That is the main problem. বর্তমানে এসব কথা কেউ বুঝতে চাইছেন না কানে ঢোকাতে চাইছেন না এইসব কথা কানে ঢোকাতে চাইছেন না এসব শুনলে অসুবিধা হবে আমাদের শরীরিক অসুবিধা আমাদের মানসিক অসুবিধা বিভিন্ন থাকতে পারে কিন্তু এইগুলোকে কাটাবার কোটি জন্মে কোনো ডাক্তারের কাছে গেলে তোমরা সারাতে পারবে না যত আসুখ অসুখ হয় যাও সারাও সারিয়ে দেখা আমাকে পারবে না কিন্তু যদি তোমরা সংকীর্তনে প্রতিষ্ঠিত হও দেখবে সব রোগ আস্তে চলে যাবে কিন্তু কেউ নেবে না কথা ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর বহুবার যখন শেষ সময়তে বিষ্ণায় শুয়ে রয়েছেন বলে লীলা করছেন অসুস্থ লীলা করছেন সেই সময়তে তার কাছে যারা সেবক রয়েছেন তাকে কথা বলতে দিচ্ছেন না ডাক্তার এসছেন ডাক্তার এসে ওষুধ তাকে দিচ্ছেন ডাক্তার ওষুধ দিচ্ছেন এবং ডাক্তারকে তিনি বলছেন ডাক্তার বলছে কেমন আছেন এখন এ বলছেন আমি অসুস্থ হয়ে পড়ছি এরা আমাকে সংকীর্তন করতে দিচ্ছে না এরা যদি আমাকে সংকীর্তন করতে দেয় তাহলে আমি সুস্থ হয়ে যাব আর ডাক্তারকে বলছেন ডাক্তারকে বলছেন যারা ওষুধ খাওয়াবার চেষ্টা করছে সেবকরা জোর করে বহুপাতকে বহুপাত চাইছেন থেকে কি করবো এই জগৎ তো আমার কথা নিল না সে সময় কথাই বলেছিলেন সন্ধেবেলা যদি হয় আমি সব আলোচনা করব যদি মানুষ হয় কেউ এইসব কথা শুনে তার হৃদয় কেঁদে উঠবে সহ্য করতে পারবে যে কথা বহুপাত শেষের সময় চলে যাওয়ার সময় বলেছিলেন সেই সময় তো বহুপাত বলছেন যখন জোর করে ওষুধ খাওয়াতে যেতেন তাকে তখন বহুপাত বলতেন তোমরা আমাকে ওষুধ খাওয়াচ্ছ ভালো করবে বলে তোমরা আমাকে সুস্থ করাবার জন্য ওষুধ খাওয়াচ্ছ কিন্তু বিশ্বাস করো তোমরা যদি ওষুধ খাও আমি যে ওষুধ দিচ্ছি সেই ওষুধ তোমরা যদি খাও তাহলে আমি সুস্থ হয়ে যাও ভক্তিমত পরিবেশনে ঠিক এই অবস্থা হয়েছিল যেহেতু সেই মহাজনগণ দেখেন আমাদের কথা কেউ গ্রহণ করলো না আমাদের যে এত রক্তজল করা কথা হরিকথা লেখা কেউ গ্রহণ করলো না একটা পাতাও কেউ উল্টো দেখে না দেবানন্দ গৌরি মঠে শ্রী বামনগোশ্রী মহাজ বলতেন এত কষ্ট করে এই পত্রিকাগুলো হয় এই মূর্খগুলোর কেউই কোনো দিন একটা পাতা মঠে থাকে একটা পাতাও উল্টে দেখে না বামুন গোস দুঃখের সঙ্গে বলে থাকে মঠে ওকে জিজ্ঞাসা করো কোন জিগি কি বেরিয়েছে কেউ বলতে পারবে আমরা এই ধরনের মঠবাসের কথা বলি না। আমরা এ ধরনের মঠোবাসের কথা বলি নাই এরকম মঠোবাস যদি কঠিন জন্ম করে তাহলে তো সুবিধা হবে না সে বদনাম দেবে গুরুদেবকে গুরুদেব ভেজাল আছে কিন্তু গুরুদেব ভেজাল নাই আমরা দেখতে পাচ্ছি গুরুদেব ঠিক আছেন কিন্তু কোথায় ভেজালটা সারা নিজেরা ধরছে না কিছুতেই করবেন সংকীর্তন এখানে ফাঁকা অথচ ঘরে বসে থাকবে কী করে যে থাকে আমি তো বুঝতে পারি না এ সম্ভব কি করে হয় একটা মানুষের প্রাণটা তো কাঁদবে তোমার যদি বিবাহ করতে তোমার যদি বাচ্চা ছেলেটা না খেয়ে বাইরে কাঁদতো তুমি সহ্য করতে পারতে তোমার যদি দুটো ছেলে থাকতো একটা ছেলে থাকতো বিবাহ করতে আর তোমার ছেলে যদি না খেয়ে বাইরে কাঁদো বসে তুমি কি করে সহ্য করতে দেখতাম তখন তো তুমি কাঁদতে যে আমার ছেলেটা কেন কাঁদছে কেন তোমার সঙ্গে ছেলেটা সম্বন্ধ হয়ে গেছে বিবাহ করেছো তুমি আর এখানে গুরু বৈষ্ণবের সঙ্গে সম্বন্ধ সারা জীবন মঠবাস করেও সম্বন্ধ হলো না এইগুলো সমস্ত দুরূহ বিষয় এগুলো বিশেষ আলোচনা হয় আমি জানি এগুলোতে কষ্ট হয় এগুলো শোনা যায় না অসহ্য লাগে কিন্তু এগুলো কি শুনতে হয়। কেন আমাদের রোগ সারাবার বা আর দ্বিতীয় রাস্তা নেই সংকীর্তন ছাড়া দ্বিতীয় নেই আর চৈতন্য চৈতামিত উপদেশ করেছেন কৃষ্ণ রস, ভাবিতা মতি ক্রিয়তাম যদি কৃত কুতপিলভি কৃষ্ণ ভক্তি রসের যে ভাবিতা মতি যদি কোনো কাউকে পাও সে যদি মনে করো তোমার গৃহস্থ ব্যক্তি ছিল ভক্তিম ঠাকুর লীলা করেছেন গৃহস্থ ভূমিকায় কিন্তু ভক্তিম ঠাকুরের কাছে বড় বড় মহান্তিরা যেতেন পুরুষোত্তম ধামে একজন বিখ্যাত বাবাজি মহারাজ ছিলেন তিনি তো ভক্তিম ঠাকুরের প্রথমে ভুল বুঝেছিলেন বাইরের দৃষ্টিতে তার কণ্ঠী ঝুলে থাকত ভেতরে ভক্তিম ঠাকুর যখন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কাজ করতেন মন্দিরের দেখাশোনা সব কিছু তার উপর দায়িত্ব সরকার থেকে তিনি হরিগত আলোচনা করতেন কিন্তু তাকে অনেকে ভুল বুঝত তার অনেক সময় তিলকমালা থাকতো না ব্যস্ত ছিলেন কোন সময় এত ব্যস্ত সারা দিন রাত ব্যস্ত একটা মুহূর্ত সময় তার থাকত না সেই জন্য অনেকে তাকে ভুল বুঝতেন তিলকমালা থাকত না সেই জন্য পরবর্তী সময়ে তিনি ভক্তিমোহ ঠাকুরের পায়ে ধরেছিলেন আমাকে ক্ষমা করুন আমি এরকম একজন ভগবত পার্শ্ব গৌরাঙ্গের নিযোজন তাকে বাইরে আমি তার তিলকমালা দেখতে না পেয়ে আমি আপনাকে ভুল বুঝেছিলাম আপনি দয়া করে আমার ক্ষমা করুন বাইরের তিলকমালাটা বিশেষ ব্যাপার বটে যেন বিবাহ করলে সিঁদুর এবং তোমার শঙ্কর চুড়ি এগুলো পড়তে হয় সেরকম ভক্তিরাজ্যে তিলকমালা আদি ধারণ করতে হয় এর মূল্য আছে বিশাল মূল্য হরি হরিভক্তিবিলাসে বলা আছে দ্বাদ সঙ্গে তিলক দ্বাদ সঙ্গে তুমি যে ধ্যান করবে প্রত্যেকটা অ্যাঙ্গল দিয়ে প্রত্যেকটা জায়গায় স্পর্শ করে সেখানে সেই সেই অধিষ্ঠাতি দেবতা এবং তোমাকে শক্তি দেবে তেজ দেবে এইগুলো কোনোটাই গল্প নয় কিন্তু প্রশ্ন হলো এই যে এটি বড় কথা নয় জড়ো ভারতের কপালে কোনো তিলক নাই জড়ো ভরতের কপালে কোনো তিলক নাই তারপরে তুমি কি কি দেখতে পেলে অজগর তপস্বী তার কোনো কিছু বাইরে লিঙ্গ দেখা যাচ্ছে না অনেক সময় দেখা যায় যে বৈষ্ণবগঞ্জ যখন এই অবস্থায় ওঠেন তখন তাদের বাহ্য লিঙ্গ থাকে না শিক্ষাসূত্র থাকে না পৈতে থাকে না পাগলের মতো অবস্থা উন্মাদের মতো সে কোন বংশের কি করে কিছু ধরতে পারবে না তুমি কোন বংশে এসছে কি করে কোথা থেকে এসছে তার কি লক্ষণ কি চায় কিছু ধরতে পারবে না তার না তো পৈতে আছে না তো তোমার শিক্ষা বিচ্ছু আছে কিচ্ছু নেই কি লিঙ্গ থেকে বুঝবে তুমি কিছু লক্ষণ বুঝতে পারবে না পাগলের মতো এদিক ওদিক ঘরে প্রসাদ যদি ফেলে দাও ডাস্টবিনে সে ডাস্টবিন থেকে তুলে খাবে মনে হয় পাগল একটা কিন্তু সে পাগল নয় সেই জন্য বলছেন ভাগবতে ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধাপকেও বলেছেন জ্ঞান অনিষ্ঠ বিরক্ত বা মদভক্ত বা অনাবেক্ষকহ স্বলিঙ্গনাম আশ্রমম স্ট্যাক্তা চরের অবিধি গৌচরাহ অদ্ভুত অদ্ভুত কে কবে শোবন করবে আগ্রহ নেই এইসব কথা এইসব কথা শোবন করার জন্য যেসব সাধুগণ ছিলেন তারা আস্তে আস্তে বিজয় নিচ্ছেন তারা চিন্তা করতেন না ইনি তো শিষ্য এর কাছ কেন শুনবো এরম বলতেন না শেষ সময় বলতেন একটু পর বাবা একটু পর বাবা একটু শুনি কী করে শোনাবেন বলে উনি শক্তি সঞ্চার করছেন করে শুনছেন সেরকম যেখানে এরকম ধরনের যে বিশাল হৃদয়ের মধ্যে একটা তৃষ্ণা অসত তৃষ্ণা হৃদয়ে ধরেছে যে অনর্থগুলো থাকে তার মধ্যে প্রধান হল পোনার প্রধান হলো অসত্তৃষ্ণা অসক্ত তৃষ্ণা থাকাকালীন অবস্থা বিভিন্ন বিভিন্ন পুত্রৈ সোনা বৃত্তই সোনা অর্থণা লোকৈশোনা ইত্যাদি থাকে এগুলো থাকাকালীন অবস্থায় কখনোই ভক্তিপ্রাপ্ত হওয়া যায় না আমি জানি না গোস্বামীগণ এই সমস্ত জিনিসগুলো কেন আমাদেরকে যে উপহার দিয়েছিলেন কেন উপহার দিয়েছিল আমি বুঝতে পারছি না বর্তমানে একটা পাতাও কেউ উল্টা দেখবেন না শুধু ভাষণ চলবে মাইক দিয়ে দেওয়া ভাষণ বাস্তবিক পক্ষে প্রত্যেকটা জীবের উন্নতি হলো কি না সেদিকে কোনো লক্ষ্য নেই আজকে ভাষণ আছে আমাদের আমরা ভাষণের কথা বলে নাই আমাদের ভক্তিম ঠাকুর বহুপাত যাতে জীব মঙ্গল হয় আমার নিজের মঙ্গল হয় এই জন্য তোমাদের হরিকথার ব্যবস্থা বলেছে শুধু ভাষণের কথা বলা হয়নি ভাষণ দিয়ে উপকার হবে না রূপকোশীপাত অনেক কথা বলেছেন যতক্ষণ পর্যন্ত হৃদয়েতে পিসাচি বর্তমান থাকবে কি পিসাচি ভক্তি মুক্তি স্পৃহা পিসাচি যাবৎ হিদি বর্ততে তাবৎ ভক্তি সুখস্ব অত্র হ্যাঁ তাবৎ ভক্তি সুকস অত্র কুতলব হতে অনেকে এরকম ধরনের রয়েছে কিভাবে এই ভক্তি সুখ কি করে তুমি লাভ করবে ক্তি পিসাচিৎ হিদি বার্তাতে ভক্তি সুক্রী বিষয় জানো মরে যাওয়ার আগে শরীরটা ছেড়ে যাওয়ার আগে কিছু লাভ হবে না সেদিন বলছেন ভক্তি মুক্তি স্পিসাচি ভক্তি মুক্তি স্পৃহা এই পিসাচি যাবৎ ভক্তি সুখস্ব অত্র কথম অভ্যুদয় ভাবে তোমার হৃদয়ে ভক্তি সুখ উদয় হতে পাচ্ছে না অথচ যদি তোমার স্বরূপ বিশ্লেষণ করা যায় তোমার স্বরূপের ভেতর যদি কিন্তু তোমার এগুলো রয়েছে তোমার স্বরূপ যে তুমি যে এখন হচ্ছে না গুরু এত অপারেশন করছে এত কাটছে কেটে কেটে হরি কথা বলবার চেষ্টা করছে কিন্তু এর মধ্যে কোন কোনোরকমভাবে সেই অপারেশনেও কাজ হচ্ছে না কারণ ওরা অপারেশান নিতে চাইছে না অপারেশান করতে চাইছে ও পালাচ্ছে ওষুধ খাবে না অপারেশান করলে ও শুনবে না গুরুপাদ পদ্ম হরিকথা বলছেন হরিকীর্তন হচ্ছেন কীর্তন হয়ে গেল কীর্তন হওয়ার পরেতে গুরুপার পদ্ম হরিকথা বলতে আরম্ভ করলে সবাই উঠে চলে গেল সবাই উঠে চলে গেলে আবার গুরুপাদ পাগলের মতো বকবক করলেন এতগুলো পাগল লোকের কাছে তারপর যখন হয়ে গেল আবার কৃষ্ণের যখন হরি যখন শেষ হল হরিকথা তখন হরি কৃষ্ণ করার জন্য এসে বসলেন এই হল আমাদের হরিকথা হরি সমাজ আমরা সভা করেছি আমি তো বলি এইসব সভা বন্ধ করে দাও আমি চিৎকার করব বলে তোমাদের গোসাইপাদের কথা শোনো ভক্তিম ঠাকুরের কথা শোনো এইসব তোমাদের এইরকম চেঁচামেঁচি করে কোনো লাভ হবে না স্লোগান দিয়ে কিছু হবে না যদি বাস্তবিক ইচ্ছা থাকে এই ছেলেগুলোকে বাঁচাবে সমস্ত কিছু ঠিক করে ভক্তিরাজ্য ঠিক করো তবে দেখবে পরে ঠিক হবে তা নাহলে কিছু করতে পারবে না এই যে ত্রিমিশে বলবে ওই ওই একই কাজ করবে কথা খুবই শুনতে খারাপ লাগছে কিন্তু এটি রাস্তার দ্বিতীয় নাই জোড়াতাপি দিয়ে কোনোদিন চলে না ভক্তিরাজ সেই জন্য বলছেন যদি তোমাদের কপালে রাম হয় ভক্তি রস ভাবিতা মতি এরকম যদি কাউকে পেয়ে যাও সে যদি ভক্তিন ঠাকুর মনে হচ্ছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কিন্তু শনি মহাভাগবত ভগবান নিজেজন তার সঙ্গে যাদের দেখা হয়েছে সেই সময়ে ভক্তিম ঠাকুরের কাছে হরিকথা শোনার জন্য পাগল মতো লোক আসতেন বড়ো বড়ো সন্ন্যাসী সব বড়ো বড়ো লোক ছেলে ঠাকুরের কাছে আসতেন আর শিল ঠাকুর কি করতেন কাজকর্ম থেকে এসে যেখানে জগন্নাথ মন্দিরের ভেতরে যেখানে চৈতন্যের পাদপীঠ আছে যেখানে পাদপীঠ আছে সেখানে বসে সেখানে হরিকথা বলতেন অনেক লোক ভিড় হয়ে যেত ভক্তিম ঠাকুরের কাছ থেকে এসে ওই জগন্নাথের পাদপীঠ আছে সেই পাদপীঠের ওখানে বসে বলতেন। পাদবীদের কাছে বসে হরি কথা বলতেন অনর্গল শুদ্ধ ভক্তির কথা তাতে লেগে যেত অনেকে কেন এই কথা বলছি এই কথাতে কষ্ট হচ্ছে আমি জানি কিন্তু এই কথা কেন বলা হচ্ছে ছিল প্রভুপাত যখন তার বয়স অল্প ছিল তখন ছিল ভক্তিমিনো ঠাকুর তাকে নিয়ে পুরুষোত্তম ধামেতে হরিদাস ঠাকুরের যে সমাধি মন্দির আছে তার পাশে সেখানে তিনি ভজন কুটিরে ভজন করতেন সেই ভজন কুঠিরে এসেছিল ভক্তিবীন ঠাকুরের কাছে বিকেল বিকেলবেলার দিকে অনেক লোক আসতেন হরিকথা শুনতে। তারা খবর পেয়েছিলেন ভক্তিমনো ঠাকুরের কাছে এলে হরিকথা শোনা যায় সেখানে ভক্তিম হরিকতা বলতেন বিকেলবেলা চৈতন্য চৈতাম্য চৈতন্য ভাগবত তিনি ব্যাখ্যা করতেন ভক্তিমনোদ ঠাকুর যখন ব্যাখ্যা করতেন অনেক লোক আসতেন অনেক লোক বক্তৃমে মিষ্টি করে কথা বলতেন কথাগুলোর মধ্যে মিষ্টতা ছিল খুব ঠাকুরের স্বভাব ঠাকুরের সব কিছু তিনি হঠাৎ একদিন বিমলা প্রসাদকে বললেন অর্থাৎ সরস্বতী ঠাকুরকে বললেন বিমলা তুমি কিছুদিন এখানে একটু হরি কথা একটু আলোচনা করো আমার একটু বাংলায় কিছু কাজ আছে আমি কাজ চলে আসবো শিগগিরি তুমি এখানে কিছু চৈতন্য চৈতন্য একটু একটু আলোচনা করো আর আমি কিছু দিনের মধ্যে চলে আসবো আমার একটু বাংলায় কাজ আছে আমি সেরে আসছি ছিল সরস্বতী ঠাকুর আজ্ঞা পালন করলেন আপনি বলছেন ঠাকুর আমি পালন করব আপনার আজ্ঞা ছিল সরস্বতী ঠাকুর ওই বিমলা প্রসাদ তখন ব্রহ্মচারী ছিলেন তিনি যখন ওখানে বিকেলেতে হরিকতা আলোচনা করতে আরম্ভ করলেন হরিকতা আলোচনার পরেতে ওই পুরুষত্তম ধামেতে একটা আলোড়ন সৃষ্টি এভলিউশন বুঝলে বাপের জন্য আমরা শুনিনি এরকম কথা এই কোথাকার কোথায় এইসব আলোচনা হচ্ছে সরস্বতী ঠাকুরের যখন হরিকথা আলোচনা হতে আরম্ভ করলো অনেক লোক ক্ষিপ্ত হয়ে গেল তার ওপর এত রেগে গেল যে বাইরে বেরোলে ওনাকে পেটাবো আমরা এত রেগে গেল সমস্ত সরস্বতী ঠাকুর সহজিয়াদের মঙ্গলের জন্য যে সমস্ত কঠোর কথা উচ্চারণ করেছিলেন তারা কেউ পছন্দ করেনি তারা বলেছেন আমার আমাদের বাজার খারাপ হয়ে যাবে আমাদের বাজার খারাপ হয়ে যাবে বাইরে যদি বেরোয় আমরা বেলি পেটাবো ওকে ভক্তিম ঠাকুর যখন ফিরে এলেন তখন প্রথম দিন তিনি যখন এসে বসলেন বললেন তুমি পাঠ করো আজকে তুমি হরি হরিকথা আলোচনা করো আমি বসি তারপর তিনি দেখছেন হরিকথা আলোচনা প্রসঙ্গে দেখছে এত কম লোক এসছে কেন আমার সময় তো অনেক লোক আসত এটা চিন্তা করছেন মনে মনে পরে যখন সরস্বতী ঠাকুর তার কৃপা নিয়ে হরিকথা আলোচনা করছেন চৈতন্য চৈতন্যদের ব্যাখ্যা শোবন করার পরেতে ভক্তিম ঠাকুর হরিকথা শেষে বলছেন এখন বুঝতে পারলাম কেন এত লোক কমে গেছে তোমার এই অকতব্য হরিকথা এটা সহ্য করবার মতো কেউ নেই তোমার এই যে অকত্যব সত্য তোমার ভিতর যে করুণা এই করুণা তুমি যে এদের কাছে অকত্যব সত্য কথা বলেছো কথা। এগুলো সহ্য করার মতো এদের ক্ষমতা নেই কেন এদের মধ্যে দুর্বলতা রয়েছে তাই জন্য সরস্বতী ঠাকুর বলেছেন বিমলা প্রসাদ বেরোলেই পেটাবেন তখন ভক্তিম ঠাকুর লুকিয়ে বাংলায় পাঠিয়ে দিলেন সেখানে যে যেটাকে ব্রজপত যেটাকে ব্রজপত্তন বলা হয় সেটা হচ্ছে চন্দ্রশেখর আচার্যের ভ্রমণ যেটাকে চৈতন্য মঠ বলো যেটাকে মূল মঠ বলা হয় সেটা হচ্ছে ব্রজপত্থন সেই চন্দ্রশেখর আচার্য ভবনের সে উঁচু টিলা সেই উঁচু টিলার মধ্যে বসে শত শতকোটি নামযজ্ঞ শুরু করেন। সে ভক্তিম ঠাকুর তাকে হরি নামের মালা দিলেন নিজের মালা ওকে দিলেন ভক্তিমথ ঠাকুর প্রভুপাকে বলেন তুমি ব্রজপত্তনে গিয়ে ভজন শুরু কর কেন ভজন করলে পরে জগতের কেউ তাকে আক্রমণ করলেও কিছু করতে পারবে না এই আমরা জানি আমাদের এসব কথা শুনতে খুবই কষ্ট হচ্ছে কিন্তু ঔষধ এটাই এছাড়া কোন উপায় নাই আমাদের বিভিন্ন কর্মফলেতে বিভিন্ন সংস্কার কিন্তু এগুলো সব ভক্তির দ্বারা সব কেটে যাবে সংস্কারগুলো সংস্কার কেটে যাবে। জন্য বলছেন সেখানে রাজ্যে কালকে বলেছিলাম নম ওপি অচ্যুত ভাব বরজিতম নম ওপি অচ্যুত ভাব নব জ্ঞান কুত্রমীশ্বরে নাচা কর্ম যদি তপস্বী নান পারি নন মন্ত্রবিদ স মঙ্গ ক্ষেম নি বিদানী তৈ সুভদ্রশে নমো নম তপসিদানি নো মনস মন্ত্র বিদল ক্ষেমি বিনা যদর্পণ তুভদ্রশবসে নমো নম কী বললে নকর্ম ওপি অচ্যুত ভাব তুমি নৈষ্কর্ম ভাব লাভ করেছো তোমার ইন্দ্রিয় কোন ক্রিয়াকর্ম আষ্কর্ম লাভ করেছ রূপ নির্মল জ্ঞান লাভ করেছ অর্থাৎ তোমার জগতে তুমি ক্রিয়াকর্মের যে বাহুল্য এ থেকে ছুটি নিয়েছ তুমি এরম আমার একটা জ্ঞান লাভ করেছ তুমি ওপি অপি রূপ নির্মল জ্ঞানী যখন অচ্যুত ভক্তি বর্জিত হলে স্বভাবায় না বলা হচ্ছে নৈষ্কর্ম অপি নির্মল জ্ঞান রূপ যে নির্মল জ্ঞান যেটা জ্ঞানীরা আশা করে যে জ্ঞান হয়ে গেলে তোমার জগতের কোনো বিষয়বস্তুর উপর আর লোভ থাকবে না এইটা জ্ঞানী জ্ঞান জ্ঞানমার্গে ভজন করে কিন্তু সেটাও যখন ভগবানকে বাদ দিয়ে করে ভগবানকে কেটে বাদ দিয়ে দেয় দিয়েও করে ভগবানের ভক্তিভক্তি যখন আশ্রয় না করে তখন সেটারও কোনো মূল্য নেই সেই যদি বিশ বছর ভজন করে সিদ্ধ হয়ে থাকে ওটা বি ওটা বৃথা ওটা সিদ্ধি হবে না বোঝা গেল কী বললাম বলছে রূপ যে নির্মল জ্ঞান যেটা হৃদয়ে উদিত হলে তোমার মধ্যে সমস্ত রকম যে বিচার এগুলো পরিস্ফুট হয়ে যাবে সমস্ত তোমার ভেতরে কোনো মায়া বলে কিছু থাকবে না সমস্ত নির্মল জ্ঞান প্রকাশিত হয়েছে নৈষ্কর্ম অপি উচ্চতভাব বর্জিতম নবতে জ্ঞানম অমলম নিরঞ্জনম নিরঞ্জন মানে অঞ্জন মানে কালি অঞ্জন কালী তো কাজলকে বলা হয় নিরঞ্জন মানে নাই অঞ্জন নিরঞ্জন কথা মানে কি অঞ্জন মানে হচ্ছে কালী আর নিরঞ্জন মানে নাই অঞ্জন অর্থাৎ কালো দাগ নেই বোঝা গেল কি বললাম নিরঞ্জন এই একদম পরিষ্কার নির্মল জ্ঞান তোমার ভেতরে এলো কিন্তু ছেড়ে যদি ভগবানের ভক্তি বর্জিত হয় ভগবানের প্রতি বিন্দুমত্ব কোনো যদি সম্বন্ধ না থাকে তাহলে সেই জ্ঞানটাও বৃথা তুমি পঁচিশ 30 বছর চেষ্টা করে সব করলে তোমার শরীর চলে গেল হিমালয়ে আমরা দেখেছি হিমালয়ে দেখেছি যেতে যেতে বিভিন্ন জায়গায় গুরু মহারাজের আদেশ নিই অদ্ভুত ব্যবহার সেই বরফের জলে তো তুমি আঙুল ডুবাতে পারবে না সেই জলেতে এরকম পর্যন্ত নেবে সন্ধে পর্যন্ত এরকমভাবে ভজন করছে সূর্যের দিকে থাকি ভজন করছি সকাল বাইরে কিছু গরম দুধ বা কিছু পেয়েছে কোনো জোগাড় করেছে কিছু আছে এরকম রকম তপস্যা করছে কেউ কেউ দেখে গুফাতে তপস্যা করছে অবাক হয়ে যায় যে এরা এরা মার্গে সন্ধান পায়নি কিন্তু আমাদের কপাল ভালো কোটি কোটি জন্মে অনন্ত কোটি জন্মের শ্রী চৈতন্য মহাপুরুষ সম্প্রদায়তে আমরা এরকম ভক্তিযোগ পেয়েছি অনেক তুমি অনে অনেক তুমি ভক্তি লাভ করে যেতে পারো অনে আসে চৈতন্য মহাপ সম্প্রদায় তোমার যে সুবিধা হয়েছে তুমি অনন্ত কোটি জন্মে এটা পাওনি নাচও গাও ভক্ত সঙ্গে করে সংকীর্তন এত সুবিধে তুমি প্রসাদ পাও সংকীর্তন করো সংকীর্তন দে ভগবানকে কিন্তু সেটাও কর কপাল পুড়ে গেছে বহুপাত যখন চলে যান তখন বলেছেন তোমাদের কপাল পুড়ে গেছে এগুলো কথা পরে আলোচনা করব আমি অবাক হয়ে যাবে সব কথা শুনলে ভবিষ্যৎবাণী করে দিয়েছিলেন যে এরা নিজের কপাল পুড়িয়েছে আমি যে দিতে এলাম নিল না এরা সেই জন্য খুবই দুস্থ অবস্থা সেই জন্য সেখানে বলছেন যে রূপ যে ব্যাপারটাছে সেটাও তুমি অন্য অন্য সম্প্রদায় হটযোগ করছে জ্ঞান যোগ করছে ধ্যান কত কিছু কষ্ট করছে কিন্তু তোমাদের খালি বলা হচ্ছে সংকীর্তনকর সংকীর্তনের ধারা নাচোগ ভক্ত সঙ্গেই করো সংকীর্তন সংকীর্তন করলেই হবে এইটা খালি চৈতন্য মহাপ্রু আদেশ কিন্তু সেটাও করবে না কেউ আর বলছেন ঈশ্বরের ভাব যদি বর্জিত হয় তাহলে দেখা গেলো এইসব তপস্যা জ্ঞান এরা জানে না ভক্তিমার্গের কোনো কিছু এরা যদি জানতো তাহলে ভজনের প্রচেষ্টা ত্যাগ করে গৌরীয় মঠে আসতো তারা গৌরী মাঠে এসে যদি সৎসঙ্গ না পাও তাহলে কি গৌরীয় মঠে গৌরী মঠে ঢোকনি গৌড়িয়মঠে এলে তো এরকম অচেতন থাকে না কেউ মরার মতো থাকে না গৌরিয়া মঠের লোক যে জ্বলন্ত আগুনের মতো জ্বলছে পৌপাত বলেছেন গৌরিয়া মঠের জল হলো গৌরীয় মঠে যারা হবে তারা হলো পরমপুজী মাধবোশ্বী মহারাজের মতো তার মতো আগুনের মতো জ্বলছে পৌপাত বলছেন ভাল্কায়নিক এনার্জি অগ্নিগিরি থেকে যখন সমুদ্রের তলা থেকে অগ্নিগিরি থেকে আগুন ওঠে এরকম থেকে মাছ তাহলে মাধব গোস্বী ভাল্কানিক এনার্জি আমাদের ব্রহ্মচারী সন্ন্যাসী আগুনের মধ্যে জ্বলবে তবে সে গৌড়িয়া মঠে তা না গৌড়িয়া গৌরিয়া মঠে গৌরিয়া মঠের অত সোজা নয় গৌরিয়া মঠ মানে হলো বৃন্দাবন সেই জন্য বলছেন তালে সেই রকম যখন জ্ঞানও যখন এত চেষ্টা করো যখন তুমি লাভ করলে সেটা কোনো ফলবান হলো না তালে এবার বুঝে দেখো সেগুলো যদি সেগুলো যদি সর্বদা অভদ্র স্বভাব কর্ম ঈশ্বরে অর্পিত না হলে তখন সর্বদা অভদ্র স্বভাব কর্ম তাহলে তোমার যে বিভিন্ন সংস্কার পূর্বে রয়েছে সেই অনুযায়ী তুমি কি কিছু কিছু কর্ম করছো সেটাও যদি ঈশ্বরে যদি না করো অর্থাৎ ঈশ্বর ঈশ্বরে অর্পণ রূপ ঈশ্বরে অর্পণ করা হয়তো ঈশ্বরে অর্পণ তুমি যে কর্ম কর্ম ছাড়া তুমি থাকতে পারো এত কর্মী তুমি কিন্তু কর্মী আর কর্মযোগের মধ্যে পার্থক্য কি কর্মী কাজ করে সব নিজের জন্য আর কর্মযোগে যারা আছেন তারা করবেন যা কিছু করছি ভগবানকে সন্মুখে রেখে বুঝে গেল কি বললাম এটা কর্মযোগ এটা যদি ঈশ্বরে অর্জিত না হয় তাহলে সেটার কোনো মূল্য নাই আর তপস্বীগণ যে সময় যেটা একটু আগে বললাম আমি তপস্বী সকল তপস্যা করছে দানপর ব্যক্তি সকল দান করছে যশ্রী ব্যক্তি সকল মনশ্রীগণ বেদমন্ত্র অভিজ্ঞ ব্যক্তিগণ তাদের সেই সেই কর্মে সুমঙ্গল করবার চেষ্টা করছেন কিন্তু যাকে অর্পণ না হলে এগুলোর কোনোটাই মূল্য থাকবে না অনেক দান দক্ষিণা করলে কিন্তু ভগবত সম্বন্ধে করলে না আমি এগুলো উদাহরণ দিচ্ছি কেউ মাথায় থাকে না যে উপকার করতে যাচ্ছ লোকের তাকে জড়ো ভরত রূপ ধারণ করলো ভরত মহারাজ হরিণের প্রতি আসক্তি হলো হরিণটাকে তো রক্ষা করতে গেলে উপকার করতে হরিণের উপকার করতে গেল তোমাকে কোনো হরিণের উপকার করতে পারেনি তোমাকে কোনো তোমাকে কোনো তোমাকে কোনো গাধাগুরুর উপকার করতে পারেনি তোমাকে কোনো মেয়ে ছেলের উপকার করতে পারেনি তোমাকে কোনো শিশুর উপকার করতে পারি তোমাকে বলেছে আত্মা শুদ্ধ আত্মার উপকার যদি করতে পারো সেটা করো তুমি আর যদি তা না করতে পারো তাহলে কিন্তু তুমি বেশি প্রশ্রয় দিও না না আজকে জড়িয়ে বললে তুই ছাড়াতে পারবে না সেটা ছাড়াতে পারবে না এবং তোমার জীবনে গোলাটা টিপে তোমাকে শেষ করবে আমি তোমায় বলে থাকলাম এই সবাই সাবধান সেই জন্য বলছেন যাকে আর কারোর সঙ্গে সম্বন্ধ রাখবে না জগতে একমাত্র গুরুবৈষ্ণব বিশুদ্ধ গুরুবৈষ্ণব যে সম্বন্ধ তোমাকে এই জগতে রাখতে হয় সম্বন্ধ না রাখলে কি হয় নাকি সম্বন্ধ কি ভেঙে দেবো ওরকম নয় বত হয়েছে লৌকিক সম্বন্ধ রাখবে লৌকিক সম্বন্ধটা বাহ্যিক সম্বন্ধ ভক্তিময় ঠাকুর জানিয়েছেন তোমরা এই জগতে যে সমস্ত লোকদের সঙ্গে মেশো এদের সঙ্গে বাহ্যিক সম্বন্ধ কিছু রাখবে কিন্তু এদের পৃথিবিনিময় করবে না পৃথিবী করলে তোমার হাত কড়া পড়বে সেই জন্য বলছে এই লোকের সঙ্গে সম্বন্ধ ঝগড়াঝাঁটি গালাগাল খিস্তি তা নয় কথাটা বুঝতে হবে জাগতিক লোকের সঙ্গে জাগতিক সম্বন্ধ তুমি রাখবে তোমার স্ত্রী পুত্র কাউর সঙ্গেই কোনো সম্বন্ধ রাখবে না যদি রাখো তাহলে কঠির জন্য তুমি ভগবানকে লাভ করবে যেখানেই তুমি থাক। এগুলোর সঙ্গে রাখবে না সম্বন্ধ তোমার সম্বন্ধ বিশুদ্ধ গুরু বৈষ্ণবের সঙ্গে বাদবাকি যারা তোমার সম্মুখে এসে পড়বে মঠে রাখতে গেলে তো আসবেই মহারাজ কথা বলবো না বলবে সেটাকে বলেছেন ওটা ভক্তি ঠাকুর বলেছেন ওটা হচ্ছে ব্যবহারিক সম্বন্ধ কথাটা আমার বোঝা গেল না অনেক কথা বলি বোঝে না কেউ ব্যবহারিক সম্বন্ধ আর পারমাত্রিক সম্বন্ধ দুটো এক নয় ব্যবহারিক সম্বন্ধ তোমাকে রাখতে হবে তুমি ইলেকট্রিকের বিল দিতে গেছো তুমি জগন্নাথের জন্য কেউ ডোনেশান দিয়েছে ব্যাঙ্কে আনতে গেছো ব্যাংকে জমা দিয়েছে এগুলো সঙ্গে সেখানের লোকেদের কথাবার্তা তোমাকে বলতেই হবে ঝগড়া করবে সেখানে হ্যাঁ কথা বলবো না হবে নাকি। এখানে একটা মেয়ে ছেলে এসছে কথা বললো না এই এইসব কথা বলা হয়নি কথাগুলোই লোকে বোঝে না মায়েদের যত্ন করবে তোমার যদি অধিকার থাকে ক্ষমতা থাকে সে মায়েদের বন্দনা করবে কিন্তু কৃষ্ণ শক্তি যাবে। তারা ভগবানের সব এরা নিজজন তাদেরকে ঘৃণা করবে না যত নারী জাতিকে ঘৃণা করবে তত তোমার ব্রহ্মচর্য পিণ্ডি চটকে যাবে ঘৃণা করবে না কৃষ্ণ সম্বন্ধে দেখবে এরা কৃষ্ণের দাসী এরা মা আমার এরাও ভগবানের নিজজন ভগবানের সেবা করে এদেরকে ঘৃণা করার কথা আমি বলি নাই কিন্তু জড়বদ্ধ অবস্থায় যে ভাবটা ব্রহ্মচারীরা মায়াদের সঙ্গে যে রিলেশন সেটা রাখতে জানে না সেই জন্য আজকে যাকে গুরুবন বলছে সেটা গুরু বোনটা কখনো বউ হতে পারে কি গুরুবোন বউ হয়ে গেল। কী করে হলো এই তো কালকে বলছি রে আজকে বউ হয়ে গেল বোনটা সেই জন্য গুরুপাত পথ করতেন আমি গুরুবোন ঘৃণার পাত্রের কথা বলি নাই অনেকে ভুল বোঝে উনি বললেন গুরুবোন কথাটা ঠিক আছে কিন্তু তোমার কি অধিকার হয়েছে তাকে গুরুবন হিসেবে দেখবা তুমি তো ভোগ্য বুদ্ধি করতে পারো সেই জন্য প্রত্যেকেই সাবধান থাকে বাচ্চা মেয়ে থেকে আরম্ভ করে ছোট বড় ছেলে কাউর সঙ্গে রিলেশন রাখতে যদি সঠিকভাবে বুঝতে না পারো কী বলা হচ্ছে পারমাত্রিক জীবনটাকে খণ্ডবিঠণ্ড করে ধ্বংস করে দিও না পারমাত্রিক যারের যে সম্বন্ধ যে ব্যবহার সেটাকে আলাদা রাখবে পারমার্থিক ব্যবহার আর যে সামাজিক যে লৌকিক তোমাকে ব্যবহার রাখতে হয় যেটা না রাখলে পরে তোমার চলে না এটা রাখতেই হবে আমি বাইরে বেরোবো বাসাটা আমার লোকের সঙ্গে কথা হতেই আমি ঘৃণা করবো নাকি তার প্রশ্ন করলো সেগুলো কথা বলা হয়নি কারোর সঙ্গে একটা কৃষ্ণভক্ত কোনোদিন কাউকে ঘৃণা করে না কারোর সঙ্গে বাজে সম্বন্ধ নেই এই জন্য কৃষ্ণভক্তকে সবাই ভালোবাসতে বাধ্য হয় কেন তোমার গুরুমাকে এত লোক আছে তারা কি পাগল হয়েছে গুরুমা কথা বলেন না সবাই তাকে দেখাবার জন্য দেশ বিদেশ থেকে আসছে কি কারণে কি আছে তার কাছে ঘুষ দেবে নাকি তিনি রে একটু দরজাটা খুলুন একটু দেখব একটু দরজাটা খুলুন দেখব কেন কি হবে দেখে শান্তি হয় আনন্দ হয় যাকে দর্শন করলে যা আগে কিছু বললেন না ঠিক আছে কিছু বলতে হবে না খালিদা চরণটা দেখব একটু কেমন কেমন আছে ব্যাস এটি যথেষ্ট এই বলে বৈষ্ণবের মহিমা যতক্ষণ তোমাদের সন্মুখে থাকবে ততক্ষণই তোমাদের কোপাল ভালো জেনে রেখো আর যখন তিনি ইন্টে যাবেন তখন আর কেনে মরলেও আর হবে সেই গুরুদেব আর এসে তোমাকে যারা গুরুপাদ পদ্মের সেবায় শ্রীরাম প্রতিষ্ঠিত হয়েছেন তারা গুরুদেব অন্তর্ধানের পর বেশি সুবিধে পান বোঝা আমার সিদ্ধান্তগুলো বোঝা যাবে না এগুলো কোনোটাই আমার সিদ্ধান্ত সব সরস্বতী ঠাকুর হৃদয়ত তোমাদের বিশ্বাস হবে না কোনো দিন প্রমাণ চাইলেন সব প্রমাণ দিয়ে এক বাস্তব শিষ্য আছেন তোমাদের যখন অসুবিধা দেখা দেবে গুরুপাদ পদ্ম গেলে সব রকম অসুবিধা দেখে নিও এবার লিখে না করো ডায়রিতে সব রকম অসুবিধা দেখা দেবে এখন থেকে বলে দিচ্ছি কিন্তু যিনি বাস্তব বৈষ্ণব গুরুদেবকে তোমার ভালোবেসেছেন পাগলের মতো তার সুবিধে হয়ে যাবে কেন তিনি লোকলোচনের বাইরে চলে গেলেন তোমরা যে তাকে নিয়ে নানা রকম খেলা করবে সেটা সম্ভব হচ্ছে না চলে গেছেন তখন সেই বৈষ্ণব তাকে আরও কাছে পাবেন বোঝা গেল না কথাটা যখন তোমার চোখের সামনে থেকে নেই তখন সেই বৈষ্ণব বেশি সুবিধে পাবে তার কাছে সেই বৈষ্ণব আসবে অলক্ষে কেউ দেখতে পাচ্ছেন না তার কাছে এসে উপস্থিত আছে ওরই কথা আলোচনা করবে তাকে দেখা দেবে সব কিছু করবে তার হৃদয়তা থেকে পেরুনা দেবে এইজন্য জন্য মতলববাদ তাদের ধরা পড়ে কখন আমি বলি না আমার ওপর রাগ করবে না আমি সমস্ত কথা বলছি সব মহাজনদের শিলা সিদ্ধান্তি গো গোস্বাই মহারাজ বলতেন যে শিষ্যকে চেনে যায় যখন গুরুদেব চলে যায় গুরুদেব যখন চলে যায় অন্তর্ধান করে তখন এক একটা শিষ্যের মুখোশটা খোলে খুলে যায় কে কি মতলব নিয়ে কে কি মতলব নিয়েছিল কে কতটা ভজন করবে তখন বোঝায় যে এখন সামনেকে নেই সিদ্ধান্ত কুমুর গোস্বী আমি এগুলো দিয়ে দিই দিয়ে দিই কিন্তু কেউ না পত্রিকার নেবে সব আমার জীবনের একটা অর্থও আমি জমাই নাই যা আসছে যে যা দিয়েছে সব গন্থ আদি ছাপা সমস্ত বিতরণ সবে কোনোটাই বিক্রি করিনি সব মঠে মন্দিরে বিক্রি করে ওরা ওরা মোটের লাগে কিন্তু আমি অবাক হয়ে যাই সেখানে গৃহস্থ ব্যক্তিরা এইসব গ্রন্থ কিনে নিয়ে যায় কিনে পড়ে কিন্তু মঠবাসী কাউকে জিজ্ঞাসা করে এই গ্রন্থ বেরিয়েছে প্রতিবাদে পড়েছ বলল না কয়েকজন হয়তো পড়েছে এ হয়তো পড়েছে কেউ দেখেইনি কী হবে দিগন্তকারী কথা মানে পৃথিবীতে আলোড়ন সৃষ্টি করবে কতগুলো আচার্য বলেছেন মহারাজ এই গ্রন্থগুলো যদি ইংরেজিতে বিলি করেন ইংরেজিতে অনুবাদ করেন আর ইন্টারনেটে দিয়ে দেন সারা পৃথিবীতে আগুন জ্বলে যায় মানে আধ্যাত্ম আগুন মঙ্গল হবে কিন্তু আপনার বিরুদ্ধে আক্রমণ আমি আসু। এইগুলো যদি ইন্টারনেটে দেওয়া হতো ইংরেজিতে অনুবাদ করে তাহলে বিরাট আন্দোলন সৃষ্টি হয়ে যাবে বিভৎস সমস্ত যা রাজ্য হচ্ছে সেই সমস্তগুলো সরস্বতীপাদের সব সমস্ত তুমি জানো কোন কোন কোন কোন সংস্থার বিরুদ্ধে লেখা হয়েছে তারা আমাদের গৌরী ও গুরুবর্গকে অপমান করছে তথাপি এরা সারস্বত গৌড়ীয় ওই সব সঙ্গ পরিচয় দিয়ে আবার ওদের সঙ্গে মিলছে আমি ওদের মুখ দর্শন মুখদর্শন না আমি যাই না আমার দরকার নেই তোমরা আমাকে ঘরে করে দাও সারা জীবন এক ঘরে আমি থাকবো দেখবে আমি কি করে বেঁচে থাকি যদি গ্রহণ করার হয় কোন করো আর নাহলে এক ঘরে করে দাও আমার কোনো অসুবিধা নেই আমি আনন্দে থাকবো আমার চাই সরস্বতী ঠাকুরের সঙ্গ আমার চাই পৌপাদের সঙ্গে বকৃমেন্দ্র ঠাকুরের আমার চাই পরবর্তী মাধব গোস্বী সঙ্গ। আমার জগতের লোকের সঙ্গ দরকার নেই সেই জন্য বলছেন কেবল জ্ঞান মুক্তি দিতে না দিয়ে ভক্তি বিনা কৃষ্ণন মুখে কৃষ্ণন মুখ যদি কোনো ব্যক্তি হয় তার পক্ষে সেই মুক্তি হয় জ্ঞান বিনা জ্ঞান নেই সেই মাটা কোনো জ্ঞান ফ্যান বোঝে না স্বাস্থ্যের কোনো জ্ঞান নেই স্বাস্থ্যের কোনো জ্ঞান নেই কি করে তার ভক্তি হয়ে গেল মহারাজ ওই মহারাজ এত এত স্বাস্থ্য জানে ও তো হলো না কিছু ভক্তি ওই মাঠার হয়ে গেল কি করলো ভক্তি বলে এটি তো আশ্চর্য তুমি বাইরের দৃষ্টিতে দেখছো স্বাস্থ্য কেন কিছু নেই অত সে এমন ভক্তি পেয়ে গেল কল্পনা করা যায় কারণ স্বাস্থ্য পরে যে বিষয়টা লাভ করবে সেটা কি স্বাস্থ্য পরে তো ভক্তি লাভ করবে তার পূর্ব শক্তি সে ভক্তি পেয়ে গেছে এবং তুমি যত স্বাস্থ্য মুখস্ত কর সে পেয়ে গেল তুমি দেখছো কেউ অবহেলা করছো এগুলো আশ্চর্যকর যেমন তোমাকে উদাহরণ দিয়েছিলাম ভাগবতে যদি উপস্থিত থেকে থাকো তাহলে শুনেছ সেখানে বলছেন যে যাজ্ঞিক পত্নীগণ সেখানে কি বলছেন না এরা পড়াশোনা করেনি গুরু গৃহে যায়নি দীক্ষা সংস্কার তোমার তো পইতেই ঝোলাচ্ছো তুমি পইতে ঝোলাচ্ছ ব্রাহ্মণের মতো আচরণ করো না করো পইতে তো ঝুলিয়ে দিয়েছে বলছে এই নিয়ে আলদ মারামারি এই নিয়ে জবাব দিতে হয়েছে আমাদের সব বৃন্দাবনে সহজে এরা বলছে ঝলায়রা সত্যি সত্যিই তাই সরস্বতী ঠাকুর কী জন্য দিয়েছিলেন সেটাকে উপলব্ধি করতে পারো কেউ কিন্তু ব্রাহ্মণ হয়নি হতে পাচ্ছে না পারমাত্রিক ব্রাহ্মণত্ব সিদ্ধ করার জন্য বহুপাত পইতে দিয়েছে তোমাদের ব্রাহ্মণের গর্ব করার জন্য নয় কিন্তু সে ব্রাহ্মণী হতে পারছে না বৈষ্ণব কবে হবে কারণ ব্রাহ্মণের যে গুণগুলো শৌচ সরলতা দেখো কিছু নেই সরলা শৌচতা নেই শৌচতা দেখো একটা মানুষকে যদি আমার সামনে সামনে থাকে সারাদিনে কি সৌচতা পালন করছে দেখলে অবাক হয়ে যাবে আসছিল ভক্তিপ্রম পরিবেশীমে আজ কিরম শৌচতা পালন করতো শৌচতা মানে খালি বাইরে শৌচ হাত্তা ধোবো পাটা ধোবো এটা নয় শৌচতা বলতে তোমার অন্তঃশৌচ বাহির শৌচ অন্তরের পবিত্রতা বাইরের পবিত্রতা দুটো পর্যায়ে রাখতে হবে সেটাকে বলে শৌচ সেই সব শৌচতা সরলতা আর্যব ব্রাহ্মণের যতগুন সেটি আসছে না কি কবে আসবে তাহলে ব্রাহ্মণের যে শৌচতাগুলো ব্রাহ্মণের যে বলে এগুলো তো আগে আসবে তা নাহলে কি করে হবে সেই জন্য এই নিয়ে আন্দোলন হয়েছে এরা পৌপাদের এটা জবাব দেয়া হয়েছে যে ইনি দিয়েছেন পারমাত্মিক ব্রাহ্মণত্ব সিদ্ধ করা পারমাত্মিক ব্রাহ্মণত্ব সিদ্ধ হলে তাহলে তোমার জাগতিক ব্রাহ্মণের থেকে অনেক বেশি হয়ে যাবে তুমি বোঝা গেল না কথা জাগতিক ব্রাহ্মণ আছে সে কৃষ্ণ নাই একটু আগে বললাম না শ্লোকটা এই যে সপ্তম স্কন্ধ থেকে ভাগবতের হ্যাঁ বিপ্রাদ দ্বিশর গুণ যুথাত অরবিন্দনাভ পদারবিন্দ বিমুখাত সপচম পরিশ্রম বললাম না সেই ব্রাহ্মণ যদি বারোটা গুণ থাকে বারোটা ব্রাহ্মণের বারোটা গুণ পরিপূর্ণ মাত্রায় আছে তার মধ্যে তাকে ব্রাহ্মণ বলবেন না বলো না ব্রাহ্মণ বলা যাবে না যতক্ষণ পর্যন্ত হবে বুঝে গেল কি বললাম তাহলে আবার বুঝে থাকো কোন রাজ্যে তুমি এসছো যে রকম এই রাজ্যে সুবিধা আছে সেরকম বিপদও আছে সোজা কথাটাকে বুঝবে না সোজা কথাটাকে অনেক বাহাদুরি দেখাবে এখান থেকে কালেকশন করে আসবে এই আয় বারো লাখ টাকা প্যান্ডিট করলো আমি ওরা পাগল ওই মুখ্য বারো লাখ টাকার গন্ত ছাবা বারো টাকার বন্ধু চাপিয়ে তোর যদি ক্ষমতা থাকে জগতের পায়ে ধরে ধরে নে এগুলো পড়ুন যে স্বামী মহারাজ করেছে আমাকে বলবে এই কথাগুলো শোনাবে বলে মহারাজ বলেছে আমাকে মারতে আসুক আমি তো বলি ওরা আমাকে যা খুশি করুক যা ক্ষমতা থাকে করে নে এইরকম করার জন্য মহারাজ বলেননি মহারাজের ভাবটা অন্য এরা বুঝতে পারে না শ্রীর তীর্থ গোস্বী মহারাজের মনের ভাব অন্য এরা বুঝতে পারে না আজ থেকে আট আট বছর দশ বছর আগেও দেখেছি তিনি পুরুষোত্তম ধামেতে যখন যেতেন তখন বাইরের বেঞ্চির ওপর বসতেন মহারাজ ভেতরে যেতেন না বৈষ্ণবরা আসছে আমি তাদের দর্শন করবো কি তার মনোভাব কোন পর্যায়ে তিনি বৈষ্ণব এরা ওনাকে বুঝতে পারবে দীক্ষা নিয়েছে বারো বছর কুড়ি বছর তার কীরকম মনোভাব কত দৈন্য বাইরের বেঞ্চিতে বসতে হবে মহারাজ বাইরে বসে রয়েছে বৈষ্ণবরা আসবে আমি দর্শন করবো কে কখন এলো চিন্তা করো তার মনের ভাব কত উচ্চ স্তরের বৈষ্ণব আজকে তোমরা তার শরীর খারাপ দিকে তাকে উল্টো বুঝবে না মহা মহা বৈশ্বব তোমাদের কপাল ভালো এরকম গুরু মহাজ বলতেন সে তীর্থকশ্রী মহাজকে কেন এত ভালোবাসি তার অনন্য শরণাগতি তার শরণাগতি জগতের ইতিহাসে লেখা থাকবে তাকে তোমরা বোকা ভাবছ তাকে নিয়ে খেলা করা উচিত নয় ওই জন্য সবাই বিপদে পড়ছে সেই জন্য বলছেন কেবল জ্ঞান মুক্তি দিতে না রে ভক্তিবিনা আ কৃষ্ণ উন্মুখে সেই মুক্তি হয় আমি ভক্তিম ঠাকুরের তীরভাব তিথিতে এটা চিৎকার করে বলেছিলাম কিছু চিৎকার করে বলে কার পকেটে কত টাকা আছে এখানে নিয়ে আসো নিয়ে আসো কাউ বিল্ডিং বানাতে হবে না নিয়ে আসো চিৎকার করে বলেছে এসব সব সিদ্ধান্তের কথা ঠপ এনে গেছে একটা লোকের মুখে কোন কথা নেই ভক্তিম ঠাকুর আসনে বসে এখন তো যাই না তাদের লিখেছি বিরুদ্ধে তাদের প্রতিবাদ করেছি এখন তাদের এখন আমি যাই কী করবাদ করি ধরি কথা এই বিপদ হচ্ছে চারিদিক কার পকেটে কত টাকা আছে তোমাদের বাহাদুরকে এখানে নিয়ে আসো আমি ভক্তিম ঠাকুরের কথা জগতের কাছে প্রচার করুন নিয়ে আসো তোমাদের করতে হবে না কিছু তোমাদের কিছু করতে হবে না বাহাদুর এইটি গুরুবর্গের মত এটি আমি বলছি আমি এখানে অহংকার প্রকাশ করতে বসি নাই সেখানে বলছেন কেবল জ্ঞান মুক্তি দিতে না ভক্তি বিনা কোন কিছু করতে হবে না সব টাকা ভক্তিময় ঠাকুর পৌপাত গৌরাঙ্গের বাণী প্রচারের জন্য লাগান কোন জায়গায় যেতে হবে না কোন কিছু রিপেয়ার করতে হবে না কোন জায়গায় সব ফেলে দিন দেহ দুদিন পরে চলে যাবে আমরা চাই আমাদের পরবর্তী বংশধর যেন ভক্তিমার্গের আসল কথা বোঝে আমাদের বাহাদুর দেখা হবে না বাহাদুর দেখাতে এখানে বসে বসে সব আসবে টাকা পয়সা সব আসবে এগুলো তোমাদের বিশ্বাস হয় না সমস্ত আসবে ভগবানের এগুলো প্রতিজ্ঞা কিন্তু কেউ বিশ্বাস করে সেই জন্য এখানে বলছেন ভগবান বলছেন দৈবী ঝেঁসা গুণময়ী মম মায়া দূরত্বয়া মামে বইয়ে প্রপদন্তে মায়া মেতন্তরন্তিতে সেই মায়াটাকে পার করে যেতে পারবে যে আমার কাছে বাস্তব শরণাগত হয়। বাস্তব স্মরণাগত হয়ে দেখো সঙ্গে সঙ্গে তোমার মধ্যে আলো চলে আসবে সঙ্গে সঙ্গে তোমার জ্ঞান তুমি এবার উপদেশ করতে পারবে সেই জন্য মহাপ্রভু যখন প্রকট ছিলেন তখন বিশেষ কৃপা করেছেন আমার আজ্ঞায় গুরু হয়ে যা তারও এই দেশ আর এই মূর্খগুলো বলছে ওই তো মহাপ্রু বলেছেন আমার আজ্ঞায় তাই আমি গুরু হয়ে যাই এরকম ধরনের সিদ্ধান্ত হয়েছে এখন আমি সিদ্ধান্ত বললে তো সব লেগে যাবে ওরা সব সহজই আছে সিদ্ধান্ত তোমাকে এই বলেছে মহাপ্রভু যখন প্রকট ছিলেন তা বিশেষ শক্তি সঞ্চার করেছে আমার আজ্ঞায় গুরু হয় তা বলে তোমাকে করেছেন ছিল তীর্থকোশী মহাজ আমাকে একদিন বলেছিলেন উপদেশ করেছিল আজ থেকে বারো চোদ্দো বছর আগে ঘরে একা আমি তখন প্রথম বেশ নিয়ে তার সঙ্গে প্রথম বৈষ্ণব গুরুমাহাজ থেকে বেশ নেওয়ার পর গুরুমাহাজ বেশ দেওয়ার পর প্রথম বৈষ্ণব দর্শন করি আমি ছিল ভক্তি বলল আমি তখন দৈনিকভাবে বললাম মহারাজ আমার মতো ক্ষুদ্রজি কী প্রচার করবে আপনারা প্রচার করবেন আপনার আছে এর এরম বললাম যে মহারাজ তখন উনি উপদেশ করলেন শুনুন সাতা বেশ নিয়েছেন নিয়েছেন দিয়েছেন গুরুদেব ঠিক আছে কিন্তু কৃষ্ণদাস বাবাজি মহারাজ কিন্তু সাদা বেশ নিয়োগ যদি সংকীর্তনে থাকতেন আমাদের সঙ্গে আপনার কিন্তু আমাদের সঙ্গে থাকতে হবে আমি হ্যাঁ আমি আজ পালালাম কোথায় সেই যে সব বৈশবগুলো আদেশ করেছে আপনাকে প্রচার করতে মানে প্রচন্ড হরিকথা আচরণের মাধ্যমে সেইটা আর সেই সময় একটা উপদেশ করেছিলেন যে এগুলোর দিকে তাকাবেন না আপনি আমি একটা প্রশ্ন করেছিলাম গুরুদেবের আশীর্বাদে কিছু জানতাম গুরুদেব বলে দিই অন্তরে প্রেরণা দিই তথাপি তার কাছে প্রশ্ন করেছিলাম যে মঠের যে পরিস্থিতি যেরকম তাতে প্রশ্ন করেছিলাম মহারাজ সম্পূর্ণ বিরুদ্ধ পরিস্থিতিতে কি করে ভজন করে ভগবানের কাছে যাওয়া যায় ইচ্ছে করে প্রশ্ন করেছিলাম যে মহারাজ কি বলেন উত্তরটা মহারাজ তখন হেসে বললেন দেখুন যে গুরুবৈষ্ণব যারা তারা কোনোদিন বিরুদ্ধ পরিবেশ দেখে না আমি কথাটা মিলিয়ে নিলাম মনের মনের সঙ্গে সত্যিই তাই ক্ত বা মদভক্ত বা অনপেক্ষক হলিঙ্গানা এই শ্লোকটা আমি মনে মনে চিন্তা করলাম কথাটা ঠিকই যে বৈষ্ণবগণ কোনদিন বিরুদ্ধ পরিবেশ ভাবে না তুমি আগুন জ্বালাও চারিদিকে ওদিকে আনন্দে থাকবে ভজন করে যাবে কিন্তু জগৎকে বাঁচাবার জন্য তাদের এই অকত্য কথাগুলো বলা কথাটা বুঝে গেল। যদি বলো তো আপনাকে এসব বলতে হবে না বলতে হবে না ভজন করে চলে যা কথাটা বোঝা গেল কি বললাম মহারাজ তখন বলেছিলেন রামানের একটা উদাহরণ দিয়েছিলেন মহারাজ সবাই আচার্য হওয়ার জন্য ব্যস্ত আর যখন মহারাজকে আচার্য করা হবে তখন মহারাজ পালিয়ে চলে গেছিলেন আমি আচার্য হব না আমি আচার্য হব না কিছুতেই উনি আছেন ওনাকে করুন আচার্য আমি আচার্য গুরু মহারাজ বলছেন আপনাকে আদেশ করে গেছেন কুরুদেব আপনাকে আদেশ পালন করতে হবে আচার্য হতে হবে আপনাকে তীর্থ মহারাজ আপনাকে আচার্য হতে হবে জোর জবরস্তি করলেন তখন তার দৈন্য দেখলে অবাক আর বলেছিলেন আমাকে সেই রাত্রিবেলা রামায়ণ একটা ঘটনা সেটাকে মনে করিয়ে দিবেন বললেন কি বলছেন একটা কুকুরকে একটা ব্রাহ্মণ তার বাড়িতে থাকে কুকুরটা খুব পেটায় তুমি শুনে জয় বলেছি খুব পেটায় সে একদিন কাঁদতে কাঁদতে গিয়ে রামচন্দ্রের কাছে গিয়ে বলে এটা তো রামরাজত্ব রামরাজত্বে অত্যাচার হয় না রামজির কাছে কি বলে রামজি রামজির কাছে গিয়ে দণ্ডভ বললেন না। রামজি বলে রামজির কাছে গিয়ে আমার একটা অভিযোগ আছে এরকম আমাকে বলে কি অভিযোগ আমার রাজ্যে তো কোনো অভিযোগ থাকে না রামরাজত্ব যাকে বলে রামরাজত্ব পেয়ে গেছো বলে না রামরাজত্বের কোনো কষ্ট নেই আমার বড় কষ্ট হ্যাঁ তোমার কষ্ট কেন কিসের কষ্ট তাহলে আমাকে প্রচণ্ড পেটায় আমার মালিক প্রচন্ড। ব্রাহ্মণটা অকারণ্য সারা দিন রাত পিঠায় ওকে আমি কিছু করি না অন্যায় তার খাবার ফাওয়ারও আমি দেখি না বাইরের গেটে থাকি করান করান পিটিয়ে দেয় তখন রামচন্দ্র বলে তাহলে বলো আমি তাকে কি শাস্তি দেবো তখন সেই কুকুরটা বলছেন বিনয় করে ওকে একটা কোন মঠের মঠের মহান্ত করে দিন আচার্য করে দিন মঠের মহান্ত করে দেব তুমি শাস্তি দেওয়ার কথা বলো আমাকে তো শাস্তি আমি কি দেবো ওকে তুমি মহান্ত করে দি তো মজায় থাকবে বলো না আমি মঠের মহান্ত ছিলাম পূর্বজন্মে তাই আমার এই কুকুর হয়ে জন্মেছি মহান্ত হলে পরে যে সমস্ত পাপ আর অপরাধগুলো নিতে হয় জীবের এগুলো বিভৎস অবশ্য আমাদের গৌরীয় বৈষ্ণবগুলোর সঙ্গে মেলাবে না তারা তো আগুনের মতো তেজিয়ান তারা তো অনেক বদ্ধজীব কেউ জানে তারা যদি সিদ্ধান্ত করে তাহলে ভুল সিদ্ধান্ত হয়ে যাবে ওই যে ব্রহ্মাণ্ড তারিতে শক্তি ধরে জন্মে প্রতিত উদাহরণ বলা হয় তাহলে পতিতকে উদ্ধার করতে গিয়ে তোমার তোমার যদি গুরুদেব পড়েই যায় তাহলে বৈষ্ণবকে পতিত পাবন মানে হলে নিজে পড়ে গেলেন অধপতিত পাবন হবেন পতিত পাবন হবেন কিন্তু তাদের সম্বন্ধে বলা হয়েছে দাদা লো লাভ পূজা প্রতিষ্ঠার জন্য আচার্য হয়েছে। প্রতিষ্ঠার বিষ্ঠা গায়ে মাচ্ছে। সবাই মালা দিচ্ছে এ করছে সেই সব সম্বন্ধে তাদের সম্বন্ধে রামানে এই উদাহরণটা দিয়ে বললেন যে আচার্য হওয়ার জন্য সবাই ব্যস্ত জানে না আচার্য জলে কুকুর হতে হবে জন্য রামানের উদাহরণটা দিয়ে আর শুনে খুবই হাসলাম সুন্দর কথা বলেছেন কাজেই জীবের বন্ধন হয়েছে কৃষ্ণ দাস কৃষ্ণ নিত্য দাস জীব তাহা ভুলি গেল এই দোষে মায়া তার গলায় বাঁধিল এই কথাটা বোঝা গেল এগুলো বারবার বলা হচ্ছে সবাই শোনে কিন্তু অনুভব করতে পারে না তাতে কৃষ্ণ ভজে তাতে কৃষ্ণ ভাজে ভালো করে দুটো পয়েন্ট তাতে কৃষ্ণ ভাজে করে গুরুর সেবন গুরু সেবার দ্বারা আমি শাস্ত্রের সন্ধেবেলা অনেক অনেক দিন বলেছি গুরু সেবাই হলো তোমার ইন্সট্রুমেন্ট গুরু শিক্ষাগুরু গুরু সেবার দ্বারা তুমি বন্ধন কাটতে পারবে আর কোন কিছু না কোন কোন ক্ষুদ্র ক্ষুদ্র ও সব জীবের প্রতি সেবা ছেড়ে দাও ওর করতেই যাও না তুমি ভালোবাসতে যাবে তোমার গলা টিমে মেরে ফেলে মায়া দেবে ওগুলোর প্রতি স্নেহ করো না তাড়িয়ে দেবে হে যা দা যা তোমার কাছে কেন আসছিস করবে না তাতে কৃষ্ণ ভজে করে গুরুর সেবন কৃষ্ণ ভজবে কিন্তু গুরু সেবন করবে মায়াজাল ছুটে পায় কৃষ্ণের চরণ বোঝা গেল মায়া কিভাবে কীভাবে সদ্গুরু বৈষ্ণবের সেবা ভাগবতের বিভিন্ন প্রমাণ আমি দিয়েছি আরও যদি প্রমাণ দেবার হয় আমি পরে দেব হ্যাঁ চারি বর্ণাশ্বামী যদি কৃষ্ণ নাহি ভজে স্বকর্ম করিতে সে রৌরবে পরিমাজে এই কথাটা মুখস্ত রাখো আজকে চারি বর্ণাশ্বামী যদি কৃষ্ণ নাহি ভজে সকর্ম করে যাচ্ছে বর্ণাস স্বকর্ম মানে কি বর্ণাসম ধর্ম যে বলা আছে সেই কর্ম করছে ব্রাহ্মণের যা ধর্ম ক্ষত্রিয়ের যা ধর্ম সবই করছে কিন্তু কৃষ্ণকে যদি সামনে রাখা না রাখে ভক্তি না করে সকর্ম করছে ঠিকই কথা বেদে বলা আছে সকর্ম করো কিন্তু তথাপি রৌরবে পড়ে মজে বোঝা গেল বললাম চারি বর্ণাশমী যদি কৃষ্ণ নাহি বাজে সকর্ম করিতেও সেই রৌরবে করি মজে বুঝা গেল কী বললাম এটা হচ্ছে আসল কথা এই কথাটা বুঝতে পারলে সমস্ত সমাধান হয়ে যাবে সংসার সিনুত্বরণী হৃদয় যদি স্বাদ সংর্তৃত রেমা বুধ বিহরণী যদি চিত্ত বিতি চৈতন্য চন্দরণে কুতাগম চৈতন্য চন্দ্র চরণে কুতাগম বাঞ্ছাকালপদুর্শকে বাসিন্দু বেবচ পতিতান পাবন ভ্যো বৈষ্ণুভ্যো নমো নম